ট্রাস্ট আলহামদুলিল্লাহ রসুলকাম اللہ تعال دربار ہوا ہزر سفر اکٹوبر مسر محفل کا کرتے اللہ تعالی ہزر پہ جا اللہ مہمان دادی صحب در دیشے فری এনেছেন। প্রায় সকলেই চলে এসেছেন আমাদের এখানেও কয়েকজন আছেন আল্লাহ যে আমাদেরকে একটা মুবারক সফর শেষে আপনাদের সাথে একত্রিত হওয়ার তৌফিক দিলেন আমাদের সবাইকে সাক্ষাতের ব্যবস্থা করলেন এজন্য আল্লাহ তালা দরবারে সুক্রিয়া জানায় আলহামদুলিল্লাহ হাজরিন আমাদের অনেক বিষয় জমা হয়েছে যেগুলো আমাদের জানা দরকার বোঝা দরকার মানা দরকার তার ভিতরে একটা জরুরি বিষয় হল যে আমরা নতুন একটা বছরে পদার্পণ করেছি পা রেখেছি যদিও আমরা বাংলাদেশের মুসলমান দুর্ভাগ্যবশত আমাদের সকিয়তা ভুলে গেছি তারিখ জিজ্ঞাসা করলে আজ কয় তারিখ যে কেউ বলবে আজকে কয় তারিখ সাত তারিখ সাল জিজ্ঞেস করলে একটা কোন সাল দুই হাজার চোদ্দ আমাদের হাজার বছর ধরে বাঙালির এবং মুসলমানদের একটা ঐতিহ্য ছিল আমি বাঙালি জাতিগতাবধার কথা বলছি বাঙালি ঐতিহ্যের কথা বলছি বিগত হাজার বছর ধরে প্রায় বাঙালি জাতি অন্য একটা সন অনুসরণ করত। সেটা হলো হিজড়ি সন দুই রকমের একটা চাঁদের মাসের অনুযায়ী হিজড়ি সোলার সৌর একটা চান্দ্র একটা সৌর তিনশো দিনে বছর। কিন্তু দুটো হিজড়ি এখন বাংলা কোন মাস কার্তিক মাস কোন সাল হ্যা হ্যা একুশ কতশ চোদ্দশো একুশ হলো কেন বছর আগে কি হয়েছিল দুশো একুশ বছর আগে তাহলে বাঙালি এই যে যুগের বছরের পর বছর ধরে পহেলা বৈশাখ তেরশো নব্বই বারোশ পঁচিশ চোদ্দশো বিশ চোদ্দশো উনিশ চোদ্দশো এটা শুধু আমাদের মনে পড়ে বছরে একদিনে পহেলা বৈশাখে ওই দিন বাংলা হিসাব পত্র শুধু করা হয় আমাদের জীবনে আর কোনো জায়গা নেই আর সেই পহেলা বৈশাখে কি মনে পড়ে অদ্ভুত ব্যাপার এখনো ভারতের বাঙালিরা পশ্চিমবঙ্গের বাঙালিরা তাদের সন তারিখ কিন্তু ওই চোদ্দশো একুশ চোদ্দশো বিশ চলে পহেলা বৈশাখ তাদের জীবনের সাথে জড়িত বৈশাখ দুষ্ট হিসেবেই তারা চলে কিন্তু পহেলা বৈশাখে বাংলাদেশের লোক যা করে এটার কিছুই তারা করে না আমরা যে বেহায়াপনা বেল্লেপনা শুরু করেছি বাঙালি জাতীয়তাবাদের নামে পহেলা বৈশাখের নামে এর সিটে ফোটাও পশ্চিমবঙ্গে পাবেন না এটা শতভাগ বাণিজ্যিক সাম্রাজ্যবাদ মিডিয়া রাজনৈতিক স্বার্থপরতা বাণিজ্যিক স্বার্থপরতা পণ্য বিক্রয়ের চেতনা ইত্যাদি সবগুলো ষড়যন্ত্র একসাথে হয়ে আমাদের উপরে একটা অপসংস্কৃতি চাপিয়ে দিয়েছে বাঙালিয়তের নামে কিন্তু দুর্ভাগ্য হল এটা দুদিকে কন্টিনিউ করতে যত কথা ছিল যে আমরা বলতাম যে আমরা চোদ্দশো সালে আসি রসুল্লাহামের হিজরত হিজরতের এত বছর পরে আমরা এই বছরটা চলছে ওই পহেলা বৈশাখের পরে ওটা হাওয়া হয়ে গেল বাস আর নেই যাই হোক তা আমরা এভাবে আমাদের সক্রিয়তা বৈশিষ্ট্য সবই হারিয়ে ফেলেছি চোদ্দশো ছিজড়ির আজকে মহরম মাসের আমাদের দেশের হিসেবে তেরো তারিখ আর আরব দেশে বসে আছে তারিখ তাহলে আমরা মহরম মাসে প্রবেশ করেছি তাও প্রায় তেরো চোদ্দ দিন চলে গেল আর এই মহরম মাস হলো হিজড়ি বছরের প্রথম মাস তাহলে আমরা নতুন একটা বছর শুরু করেছি সেই বছরটা হল মানে আজ থেকে পিশ বছর আগে রসুলাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তাই হিজরতের চোদ্দশ বছর পূর্ণ হয়ে ছত্রিশ বছর শুরু হলো। দ্বিতীয়ত আমাদের জীবন থেকে একটা পূর্ণ বছর বারো মাসে তিনশো দিন পার হয়ে নতুন একটা বছর আমরা শুরু করলাম তৃতীয়ত যে আমরা মহারম মাস শুরু করেছি এই মহারম মাস আমাদের ধর্মীয় ইসলামের ইতিহাসে এর অনেক গুরুত্বপূর্ণ ঘটনা আছে এই তিনটে বিষয় আমরা সংক্ষেপে হলো আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব আমরা আল্লাহ করি যে কথা যেভাবে বললে আল্লাহ খুশি হন আমাদের কাজে লাগে অর্থাৎ আল্লাহ আমাদের নাজাতের কাজে লাগে আল্লাহ আল্লাহতালা সেই কথাগুলো সেইভাবে বলার তৌফিক সেই কথাগুলো সেইভাবে শোনার তৌফিক আমাদেরকে দান করুন আমিন প্রথম বিষয় হলো ভাইরা আজ থেকে চোদ্দশো ৩৫ বছর আগে রসুল্লা সাল্লাম হিজরত করেছিলেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে অনেক শিক্ষা আছে আমাদের প্রথম কথা বোঝেন আমরা অনেক সময় দিনের কাজ করতে যে আমি তারা মায়ের চাই কিন্তু রসুল্লাহ সাল্লাম যে মানুষটাকে মক্কার একটা লোক খারাপ বলিনি সবাই ভালোবেসেছে যার কথায় তারা সব ঝগড়া ছেড়ে দিয়েছে আল আমিন আসে সবার প্রিয়, সবার স্নেহ সবার বিপদে পাশে দাঁড়িয়েছে টাকা দিয়ে পয়সা দিয়ে সত্য সাক্ষ্য দিয়ে করে সবার যে মানুষটা সেবা করেছেন সেই মানুষটাকে মেরে ফেলতে হবে খুন করতে হবে তা না হলে বাঁচার উপায় নেই কেন শুধু একটা কারণে খুব ভালো করে আমাদের বুঝতে হবে আমরা তৌহিদের দাওয়াত দিয়ে সন্ন্যতের দাওয়াত দিয়ে আরামে থাকবো যিনি এই দাওয়াতের আসল তিনি তো আরামে থাকতে পারেননি সেই মানুষটাকে সবাই ভালোবেসেছে চল্লিশ বছর পর্যন্ত যার কোন শত্রু ছিল না একটা মানুষও তার দুশ্মনী করেনি। আরবে মারামারি ছিল হানাহানি ছিল কিন্তু রসুল্লাহাম কেউ অপসন্দ করতেন ছিল না কি কেউ সবাই ভালোবাসত বিপদে আপদে যাদের পাশে দাঁড়াতেন তিনি সেই মানুষগুলো তার শত্রু হয়ে গেল কেন টাকা চাইছিলেন ক্ষমতা চাইছিলেন নামাজ করতে বলছিলেন রোজা রাখতে বলছিলেন হস করতে বলছিলেন হস্তার পর্দা করতে বলছিলেন মদ কেটে নিষেধ করছিলেন কিছুই করেন শুধু বলছিলেন ইয়ুহার নাস লা হে মানুষেরা শুধু একটা কথা মেনে নাও বিশ্বাস করো ঘোষণা দাও যে আল্লাহ ছাড়া কোনো ই নেই তাহলে তোমরা সফল হবো এইটুকু কথা তাহলে কি আরবের লোকেরা আল্লাহ চিনত না চিনত আল্লাহর মারে ফাঁস ছিল না ছিল আল্লাহর এবাদত করতো না করতো আল্লাহকে একমাত্র যে কথা বলছিলাম আরবের লোকেরা আল্লাহ মানত আল্লাহ এক মানত আল্লাহর এবাদত করত আল্লাহর কাছে দোয়া করত একটা ছোট্ট কথা শুধু তারা কি বলতো আল্লাহ এক আল্লাহ একমাত্র করতে হবে আল্লাহ ছাড়া কারোর বন্দনা করা যাবে না এটা ঠিক না আল্লাহর এবাদত করতে হবে আল্লাহর যারা নেককার বান্দা নবী অলি ফেরেশা পাইগম্বর এদেরও বন্দনা করতে হবে এদের বন্দনা করলে আল্লাহ খুশি হয় আল্লা কাছ থেকে তারা আমাদের প্রয়োজন মিটিয়ে দেবে তারা কাদের বন্দনা করত জিব্রাইল মিকাইল ইসরাফিল, আল্লাহর ফেরেস্তা ইব্রাহিম ইসমাইল মু আল্লাহর পয়গম্বর ইয়ান আল্লাহর অলি বারহাক অলি ল হবল আল্লাহর বানোয়াট অলি যেমন আমাদের দেশে অনেক সত্যকার অলিদের মাজারও পূজা করা হয় খান আলী এরা আল্লাহদ্দিনের দায়ী ছিলেন মুজাহিদ ছিলেন তারা দাওয়াত দিয়েছেন জিহাদ করেছেন দিনের খেদমত করেছেন দিন প্রচার করেছেন আমরা তাদের এখন বাজারে যাই চেষ্টা করে মানুষ শিরিক করে তাদের নামে মানত করে আল্লা সত্যিকারে ফেরেস্তা সত্যকার সত্যকার নবীদেরও মূর্তি মাজার দরগা বানাইনি ছিল আবার কিছু বানোয়াট লাত মানা তু বানোয়াট অস্তিত্ব নেই আর ওলি। কোনটা আল্লাহর মেয়ে কল্পনা করেছে কোনোটা আল্লাহ ছেলে কল্পনা করেছে কোনোটা আল্লাহ আল্লাহর পাইতে আল্লাহর অলিদেরও বন্দনা করতো এবাদত করত তাহলে রসুল্লাহ সাল্লা সাথে তাদের প্রায় বা নিরানব্বই পার্সেন্ট পনেরো আনার পনেরো আনা মিলছিল আল্লা দোয়া করতে হবে আল্লাহর কাছে কানতে হবে সব একমত শুধু একটা পয়েন্ট আল্লাহ ছাড়া আর কারোর এবাদত করা যাবে না এই একটা বিষয়ে রসুল বললেন নবী, না তোমরা তাদের মহবত করো তাদের জন্য আল্লাহর কাছে আলিহি সালাম বলো আলিহ সালাম বলো কিন্তু এবাদত চাওয়া পাওয়া একমাত্র আল্লাহর জন্য এই একটা কথার জন্য আর কিছু বলেননি নিষেধ করেন কি জন্য সবার দুশ্মন মূলত না সমাজের সাধারণ মানুষ সরল মানুষ বুঝতো এ না উনি ঠিকই বলছেন কিন্তু সমাজের যারা সমাজপতি পুরোহিত যাদের এই দরগা মূর্তি প্রতিমাতে স্বার্থ আছে সেটা হয়ে গেছে আবার প্রভাবিত হয়ে এই সমাজপতিদের কথায়না আনা সৈয়দ নেতা সমাজের নেতা কবির বড়লোক সম্পদশালী পুরোহিত ঠাকুর এদের কথায় প্রভাবিত হয়ে সমাজের লোকেরা আবার অত্যাচার করত বিভিন্ন রকমের জুলুম অনাচার অথবা রসুলের উপরে বা সাহাবিদের উপরে নানাবিধ নিপীড়ন তারা করত এটা আমাদের উদ্দেশ্য নয় মূল কথা হল একটা কথার কারণে পনেরো আনা একমত হওয়ার পরও শুধুমাত্র একটা কথার কারণে আত্মীয় স্বজন সবাই দুশ্মন হয়ে গেল কেমন দুশ্মন ছোট না প্রাণের দুশ্মন দাঁড়াতে হবে বের করে দিতে হবে মেরে ফেলতে হবে তা দেওয়া হবে না এই শাহ ওয়ালিউল্লাহ মোহাদেজ দেহলভি ভারতের খুব বড় আলম ছিলেন সবাই আলেমরা নাম জানেন সমাজে যে বিভিন্ন কথা, মাজার দরগা এগুলোর উনি ঘোর বিরোধিতা করতেন উনি কুরআ শরীফের তর্জমালিক ছিলেন ফার্সিতে তখনকার মুসলমানদের রাষ্ট্রভাষা ছিল ফার্সি যে বেটা ইসলাম নষ্ট করো কোরআন করে সব গুমরা হয়ে যাবে মানে কোরআন যখন মানুষ পড়ে সেরে গুলো বুঝে ফেলে আর কিছু হোক না হোক তা উনি একটা বই আছে আলবালাহুল মুবিন ওখানে লেখছেন কবর পূজারী মাজার পূজারি, বা যারা তোর কেস নামে পীরের পূজা করেন পীর মুড়িদিটা ভিন্ন কথা তাদের ভিতরে ওই আরব বা অন্যান্য কাফেরদের ওই উগ্রতা দেখা যায় নবীরা কি বলেছেন নবীরা বলেছেন যে তোমরা যদি আমার কথা না শুনো ঠিক আছে তোমরা তোমাদেরটা নিয়ে থেকো আমরা আমারটা নিয়ে থাকো আমাকে একটু দাওয়াতটা দিতে দাও আমি তো তোমাদের কোনো কাজে বাধা দিচ্ছি না আমি আমার কথাটা বলি যে নেয়নি যে না নেয় নেন আর কাফের কথা ছিল না তুমি কিছু বলতে পারবে না হয় আমাদের ধর্মে পুরোপুরি থাকবা আমরা যা বলি তাই তাই করবা আর না হলে দেশ থেকে তাড়িয়ে খুন করব, যবাই করব। ঠিক এই প্রক্রিয়াতেই চললো के भी मारते शंके पे पे तीन बस गोपने गोपने दावत की हेरार आलोय आलोकित होते सुन्नार आलो के जीवन गढ़ते चान प्रफेर डर खुदकर अब्दुल्ला जहांगीर रचित কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন করুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়া সুনান রাহে বেলায়ত সহ আর অনেক বই কোরআন সুননার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আস্ট জিরো ওয়ান ওয়ান ফাইভ ফোর একটু প্রকাশ্যে দেওয়া শুরু করলেন শুরু হল জুলুম অত্যাচার নিপীড়ন এরকম প্রচন্ডের মুখে চলল কিছুই না সমাজের যুবক সাধারণ শ্রমিক সম্মানিত ভদ্রলোক কিছু মুসলমান হলেন তারা কারোর কোনো কাজে বাধা না তারা নিজের মতো তুষারা কাত নামাজ পড়েন এবাদত বন্দিকে করেন না কোনো যে মূর্তি ভেঙেছেন না কোনো মূর্তির গাল দিয়েছেন না তাদের ধর্মের নিন্দা করেছেন কিন্তু না অসম্ভব তোমাদের হয় আমাদের ধর্মে ফিরে আসতে হবে আর নইলে খতল মার ইত্যাদি যখন তারা দেখল যে এত অত্যাচার করেও ইসলাম থামে না শুধু বাড়ে তখন আসল তাকে হাত দিল মোহাম্মদ সাল্লাহামকে শেষ করে দিতে হবে কিন্তু বাধা হয়ে দাঁড়াল গোত্র কবিলা বনু হাসেম বনু আবদুল একটা বড় কবিলা গোত্র মনে করেন বড় গোষ্ঠী গোষ্ঠীর ভিতরে কিছু মুসলমান হয়েছেন বাকিরা কাফেল তাদের নেতা আবু তালেব তিনিও বাপদাদার ধর্মেই আছেন। কিন্তু মোহাম্মদকে প্রচন্ড ভালোবাসেন তার কথা হলো যে মোহাম্মদের কথা ঠিক আমি বলছি না কিন্তু মোহাম্মদের গায়ে কেউ হাত দিতে পারবে না তালে বনু আসেন বনু আব্দুল মোতালেবের প্রতিটি লোক জীবন শেষ রক্ত বিন্দু পর্যন্ত লড়বে এটা একটা জটিল বিষয় আরবের গোত্রতান্ত্রিক সমাজে মুহাম্মাদের গায়ে হাত দিলেই খবর আছে তারা আবু তালেবকে বললো হয় মোহাম্মদকে আমাদের সাথে ছেড়ে দাও তেজ্য করো আর নইলে তাকে থামাও বাবা ওরা আমার কিছু বলার নেই তুমি যদি আমাকে ছেড়ে দাও আমার শেষ শক্ত বিন্দুপন্ত আমার হাতে যদি সূর্য এনে দেয় আর চান এনে দেয় কোন লাভ হবে না আমি আমার দাওয়াত দিয়েই যাব। আবুল তালেবেন ঠিক আছে দাও আমি যতক্ষণ তোমার মোহাম্মদ সাল্লামকে ত্যায না করে তাহলে দাওয়াতটা আমরা ঠেকাতে পারছি না ইসলামের জাগরণ ঠেকাতে পারছি না তখন তারা একটা করলো চুক্তি করলো যে বনু হাসেম বনু আব্দুল মুতালেব বংশের সন্তান মোহাম্মদ আলহাতাম আমাদের দেশে অশান্তি সৃষ্টি করেছে আমাদের দেশে বাপ দাদার ধর্ম নষ্ট করে দিয়েছে অর্থাৎ ওহাবি হয়ে গেছে বাপ দাদার দল নতুন নতুন কথা বলা শুরু করেছে সমাজের যুবক শ্রী নষ্ট হয়ে যাচ্ছে সমাজের শ্রমিক শ্রী নষ্ট হয়ে যাচ্ছে এই অপকর্মে সহযোগিতা করছে বনু হাসেম বনু আবদুল মু যেমন আমরা রাজনৈতিক ভাষা যেগুলো বলি কাজেই বনু হাসেম বনু আব্দুল মু যতদিন মোহাম্মদ আলী সাল্লা সালামকে ত্যায না করবে আমাদের হাতে ছেড়ে না দেবে ততদিন আমরা বাকি গোষ্ঠীর কেউ তাদের সাথে কোনো ব্যবসা বাণিজ্য করবো না লেনদেন করবো না কেনা বেচা করবো না তাদেরকে কাজে নেব না তাদেরকে কাজ দেব না তাদের কাছে কোনো বিক্রয় করব না আমরা এক ঘুরে করলাম বয়কট করলাম কারণ একটাই ওই মোহাম্মদ মক্কার সেই পাহাড়ের ভিতরে তারা আশ্রয় নিলেন তিনটে বছর চলে গেল দাওয়াত থামাননি এর ভিতরে দাবাত দিয়েছেন গোরের পাতা খেয়েছেন আটি খেসেন শিশুরা দুধ পাইনি খাবার নেই এরপরে সব সমাজে ভালো মানুষ থাকে এইরকম কিছু ভালো মানুষ খ্যাপলেন যে এরা কি অন্যায় করেছে এই নারী শিশু এরা আমাদের তো আত্মীয় কারণে করো আত্মীয় এটা অমানবিক এটা হতে পারে না তখন তারা সমাজে প্রভাবশালী শেষ পর্যন্ত এই বয়কট উঠে গেল তারা আবার বেরিয়ে আসলেন বছর পার হয়ে গেছে। না সাত বছর পরের দিন দশ বছর পার হয়ে গেল রসুল্লাহ সাল্লাম বেরিয়ে আসলেন মজা হলো বেরিয়ে আসার পরের বছরে তার চাষা আবু তালে ইন্তকাল করলেন তার স্ত্রী খাদিজাও ইন্তেকাল করলেন কারণ ঘরে এবং বাইরে যে তার সবচেয়ে বড় দুটো সাপোর্ট চলে গেল এইবার আরবের কাফেররা আবু সাহাল আবুল আহাব আসল মজা পেল বনু আবদুল মোতালে বনু আসেমের নেতৃত্বে আবুল হাবের হাতে চলে গেল রসুল্লাহ সালাম আর প্রোটেকশন পান না এইবার তার মাথার উপর নাড়ি চাপিয়ে দেওয়া তাকে আপনারা জানেন তারাও ইসলাম নিল না নিল না নিল না তাকে কি নির্মম অত্যাচার করলো তারা সমাজের যুবকদেরকে খেপিয়ে দিলে পাগল এটমা ইট মেরে মেরে সারা শরীর রক্ত ঝরিয়ে ফিরে আসছেন। কোথায় যাবেন তার দাওয়াতের সুযোগ নেই তোমার গায়ে কেউ হাত দিলে আমি শেষ সপ্তাহ কিন্তু কিন্তু দিনের দাওয়াতটা দিও না তোমার খাওয়া দাওয়া থাকা আমার তোমার গায়েকে হাত দিলে আমরা আছি বলেন না আমি এই প্রোটেকশন চাইনি এই প্রোটেকশন আমার দরকার নেই নির্মম ভাবে অত্যাচার করে পাঠিয়ে দিয়েছে তাড়িয়ে দিয়েছে মক্কাবাসীরা তো আগে অত্যাচার করেছে কোথায় যাব জি বিসাল্লাম পাহাড়ের ফেরিস্তা নিয়ে আসছেন আল্লাহর পক্ষ থেকে যাও রসল্লাহামকে বলো যে তিনি অনুমতি দিলে এই পাহাড় উল্টে সব ধ্বংস করে বললেন। দেওয়া মানুষ হলে তো আমরা বলতাম যে হ্যাঁ এখনই ওরা বুঝুক আমি দেখি চোখে দেখি একটু শান্তি হব কিন্তু এটা সুলল্লা সাল্লাহ আলাইস্লাম দায়ীদের বুঝতে হবে আজকে দ্বারা অস্থির হয়ে যান এদেরকে ধ্বংস করো না আমি আশা করি এরা না এই প্রজন্ম না এদের সন্তান বংশধতদের ভিতরে হয়তো কেউ জন্মাবে যারা আল্লামাত্রিক কাজে আমরা এদের অকল্যাণ ধ্বংস চাইব কেন কল্যাণ চাইব দাওয়াত দেব দিমান চাইব আল্লাহর কাছে তো যাই হোক এই পর্যায়ে আল্লাহ এবার তরজা খুললেন রসুল্লামের সব অন্ধকার পূর্ণ হওয়ার পরে অর্থাৎ তার জীবনের বিপদ মুসিবত কষ্ট পরীক্ষা সব হয়ে গেল সনদগত কিছু কথা আছে আল্লাহ এলাইকে আসকি ও আল্লাহ আল্লাহ আমি বড় অসহায় মানুষের কাছে আমার মূল্য নেই আমি দুর্বল আর এই কথাটা আমি কাউকে বলছি আমি তোমার কাছেই জানাচ্ছি যে মানুষের কাছে আমার কোন মূল্য নেই আমি অসহায় আমার অসহায়ত্ব আমার দুর্বলতা আমি আল্লাহ তোমার কাছেই জানাচ্ছি ইলাম তাকে লুনি আল্লাহ তুমি আমাকে কার কাছে ছেড়ে দেবে তুমি যতক্ষণ খুশি আছো দুনিয়ার কোনো বিপদকে আমি ভয় পাই না কষ্ট দুঃখ ব্যথা বেদনা যদি তুমি খুশি থাকো তাহলে আল্লাহ আমার কোন অসুবিধা নেই কিন্তু তুমি যদি আমাকে একটু শান্তিতে দেওয়া দিতে চাও এটা আমার বেশি আনন্দ তুমি আমাকে তুমি ছাড়া আর কারোর উপরে ছেড়ে দিও না কেউ দুশ্মন কেউ আত্মীয় কেউ আত্মীয় সে আমার একটু প্রোটেকশন দিয়ে আমাকে কোটা দেবে কেউ দুশ্মন আমার দিকে বিরূপ ভাবে তাকিয়ে দেখবে তোমার দায়িত্বে রেখে দাও তুমি খুশি থাকলে আমার শত কষ্ট পরীক্ষায় কোনো কিছু আসে যায় না তবে তোমার দেওয়া নিরাপত্তা শান্তি আবার বেশি বিরূপ যাই হোক রসুল্লাহ আসলাম তাহে থেকে আসলেন সব কষ্ট পূর্ণ হয়েছে মেয়াজ হলো এরপরে ওই গোপনে গোপনে দাওয়াতার কিছু মানুষ মুসলমান হলেন গোপনে হজের সময় মিনার মাঠের ভিতরে পাহাড়ের কুনায় তাবুর ভিতরে রাতের অন্ধকারে যে দাওয়াত দিয়েছে কেউ না জানতে পারে কেউ না বুঝতে পারে পারমিশন দিলেন তারা হিজরত করে যেতে শুরু করলেন রসুল্লাহ আল্লাহর নির্দেশের অপেক্ষা করছেন কিভাবে হিজরত হল আবু বকের বলেছেন খুব লক্ষ্য করেন আমরা জানি রসুল্লাহামকে আল্লাহ নুসরত বিজয় দিবেন সবটিকা কিন্তু সে স্বীকার করতে বারবার স্বীকার করতে বাধ্য হয় যে মোহাম্মদ রসোল্লাহ সাল্লামের প্রতিটি কাজ ছিল অত্যন্ত সুপরিকল্পিত এবং যেটাকে বলা হয় পূর্বে স্টাডি করা গবেষণা করা পরিকল্পনা সহ করা যে কোনো জাগতিক বিচারে তিনি একজন সুপরিকল্পিত সমরনায়ক যুদ্ধনায়ক নায়ক রাষ্ট্রনায়ক ছিলেন হিজরতটা দেখেন আমরা তো মনে করি আল্লাহর আকুল সাল্লাম আল্লাহ এজাজত দিয়েছে বিসমিল্লাহ চলো অবকার আমরা দায়ী উনি তা করেননি একজন মানুষের জন্য যত রকমের সতর্কতা নেওয়া দরকার সব নিয়েছেন সুপরিকল্পিত সিদ্ধান্ত তিনি হিজরত করে সবাই জানে গেলে মদিনা যাবে কাপেরা গিরে রেখেছে সকালেই হত্যা হবে একসাথে সবাই কতল করবে তাকে উনি আবু বকারকে নিয়ে লক্ষ্য করেন একটা সুপরিকল্পিত সিদ্ধান্ত যেন কাফেররা ওই দিকে খুঁজবে তারা কখনো কল্পনাই করবে না উনি দক্ষিণ দিকে যাবেন কিন্তু উনি গেছেন দক্ষিণ দিকে পাহাড়ের উপরে সর্বোচ্চ সবচেয়ে উঁচু পাহাড়ের উপরে ছোট্ট একটা গুহার ভিতরে লুকিয়েছেন সেখানে নিয়মিত খাবার দেওয়ার বন্দোবস্ত আগেই করা হয়েছে মাঝে মাঝে মহিলাদের কথা চিন্তা করি মহিলারা নিজেরাও আমাদের দেশেও মহিলারা দিন পালন করতে চান কিন্তু দিন অনেক সময় বুঝি না হাজত খাদিজা রদি আল্লাহন বিবিস বড় লোক লক্ষ লক্ষ টাকার দিয়েছেন। নবীজি কিসে ব্যয় করতেন তখন তো ইসলাম ছিল না মানবতার কাজে পঁচিশ বছরের বিয়ে হলো চল্লিশ বছরের দিন আসলো পনেরো বছর গেল না এই পনেরো বছরে উনার এই লাখ লাখ টাকা কিসে ব্যয় করেছেন হ্যাঁ যারা উপার্জন করতে না আপনি উপার্জন করে তাদেরকে দেন বিপদগ্রস্ত পাশে যে আপনি দানান আপনি মেহমানদারি করেন আত্মীয় তাসলিম আত্মীয় সদনের টাকা পয়সা দেন খুব ভালো করে বোঝেন এই কারণে খাদিজাকে বলছেন আল্লাহর কসম আল্লাহ আপনার কোনো ক্ষতি করতে করবেন না আপনি আমাদের সমাজের মহিলাদের কথা চিন্তা করেন স্বামী যদি কষ্টের টাকা তার ভাই বোন মা বাবাদের দেয় আমাদের বিবি সাহেবরা খুশি হাইনে বেদার হয় খবর হয়ে যায় আর আয় সাহেব খুশি হচ্ছেন এইগুলো আপনি করেন কাজে আল্লাহ নিশ্চয় ভালোবাসেন নিজের টাকা স্বামী, টাকা মার দিলে বঙ্গলিবদ্ধ দিলে দিলে দিলে দিলে যায়। স্বামীর আছে ফকির হচ্ছে না তারপরেও সেলার আহিমি করতে দেবে না বনের বিয়েতে বড় একটা কয়না দিতে দেবে না ভাগ্নির বিয়েতে দিতে দেবে না ভারত আত্মীয় দিলে কম পড়ে যায় মায়ের দিলে কম পড়ে যায় আত্মীয় স্বজন দূরে দূরত্ব আছে। আর খাদিজা নিজের টাকা দিয়ে দিচ্ছেন সেই টাকা সমাজের মানবতায় ব্যয় করছেন উনি খুশি আমাদের গুহায় যেয়ে বসে থাকতেন জানেন তো বসে থাকতেন খাদিজার বয়স হয়েছে তিনি খাবার নিয়ে গুহায় যেয়ে দিয়ে আসতেন আমাদের দেশে স্ত্রীরা গৃহবধূরা অনেক সময় স্বামী একটু আল্লাহর দিনের দাওয়াতে বেরোবে একটু আজমা ফেলে যাবে হয়তো কোনো ভালো কাজে সারা দিন দুনিয়া আর ওই করে বেড় তো বিরক্ত অথস্থ হাদি যারা দেনতলকে রেখে এবং তাদের পারিবারিক জীবনের শান্তি মায়া মমতা এত বেশি ছিল তার কত প্রশংসা শুনে যায় রসুলাল্লাহ আপনি এত বুড়ি ছিলেন বয়স বেশি ছিল নবীজির খবরদার আমার সামনে খাদিজার বিরুদ্ধে কিছু না তার যে মায়া মমতা আমি পেতা টাকা আমার দিয়ে দিয়েছে যখন কে আমার পাশে থাকেনি সে আমার পাশে থেকেছে কিভাবে তুমি খাও দাও কাজ করলা টাকা পয়সা কম দিয়েছে নাকি এইসব বলবে ঠিক না আর খাদিজা তার স্বামীর দাওয়াতে অটল দাঁড়িয়ে থেকেছেন প্রথম ইমানেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে শান্তনা দিয়ে আমরা কি করি যদি বাইরে থেকে কষ্টমষ্ট করে ঘরে যায় বলি খুব কষ্ট হয়েছে করবেন না কি দরকার বনের পেছারা বাইরেও কষ্ট করেছে ঘরে এসে গাল শুনলো আর আয়সা কি খাদি যারা কি করেছেন বাইরের কষ্ট ঘরে আসলে সান্ত্বনা দিয়েছেন না আপনি ঠিক আছে অবশ্যই আল্লাহ আপনি কোনো চিন্তা করেন না আল্লাহ আপনার দায়িত্ব দিয়েছে করতে থাকেন এইভাবে যতদিন বেঁচে ছিলেন তার পাশে অটল দাঁড়িয়ে থেকেছেন। এবারে দেখেন গাড়ে শরে শহর পাহাড় উপরে উঠেছে খাবার নিয়ে যাচ্ছে কে কিশোরী আসমা বিনতে আবে আব্বর তালান বড় মেয়ে আসমা স্ত্রীও বলিনি যে কে বলিস তোমাকে এইসব ঝামেলা তোমার আল্লাহ তো কম দিছিল না সমাজের সম্মান দিল এসবের দরকার কি মেয়েরা বলিনি সব ঝামেলার দরকার কি না আমরা রাজি আছি দাঁড়িয়ে আছি যাবো তারা তিনটে দিন গোপনে গোপনে খাবার দিয়েছে আবার ওই গারে শহর থেকে মদিনা পর্যন্ত যাওয়ার পথ থেকে নিয়ে যাওয়ার উঠ সব রেডি আছে পূর্ব পরিকল্পিত যেতে হবে তাহলে রসল্লাহলাম তার হিজরতের জন্য একটা জাগতিক বিচারে মানবিক বিচারে যত ধরনের সুষ্ঠ পরিকল্পনা নেওয়া দরকার নিয়েছেন কিন্তু পার্থক্য আছে দুর্বল ইমানের মানুষ আমরা পরিকল্পনার উপরে তুল করি যে আমরা এই পরিকল্পনা নিয়েছি কোনো ভয় নেই আর রসলাম পরিকল্পনা নিয়েছেন আল্লাহর হুকুম তাই এগুলো কিন্তু বরসা কার আছে আল্লাহর আছে আমাদের সমাজের কোনো ভালো কিছু হইলে আমরা গৌরব করি আমাদের সুচিন্তিত সুপরিকল্পিত পদক্ষেপে এটা হয়েছে ইমান হারানো কথা আল্লাহর কথা মনে থাকে না আর বিপদ হলে বলি আল্লাহ দেশে দায়িত্ব নিয়ে যায় না অথবা বলি প্রাকৃতিক দুর্যোগ অনেকটা ইমান হারানো কথা গুহার একটা ছোট্ট দরজা দরজাটা একটু উঁচু আর ভিতরে আরো উঁচু ভিতরে কেউ বসে থাকলে নিচের থেকে কিছু দেখা যায় না তো মাটিতে মাথা ঠেকিয়ে দিলে ভিতরটা দেখা যায় गुहारे आटले बस ले गारून् आलोके जीवन गते खुदकर अब्दुल्ला जहांगीर रचित কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন গড়ুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়াউস সুনান রাহে বেলায়ত সহ আর অনেক বই কোরআন সুন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আস্ট জিরো ওয়ান ওয়ান সবাই একটু মাথা নিশ্চয় করলেই তর্কশেষ বেরোনোর কোন আব্বকর চিন্তা করছেন রসুল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন কোনো চিন্তা করোনা কোন টেনশন করোনা উৎকণ্ঠা করোনা চিন্তা করো না কারণ আল্লাহ তোমাদের সাথে আছে এইটাই হলো ইমানদারদের দায়ীদের সময় মনে রাখতে হবে লা চিন্তা করো না চিন্তা উৎকণ্ঠা টেনশন কিসের চিন্তা কিসের টেনশন কিসের উৎকণ্ঠা আমি আল্লাহর হুকুমতো চেষ্টা করি ফয়সালা তো আল্লাহর হাতে আল্লাহ যে পর্যন্ত চাইবেন সেই পর্যন্তই যাবেন কাজেই দিনের দায়ের মুমেন্টের কিছু পাঠশালার প্রথম পড়া আর আল্লাহ কি বলেন আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ মাফ করবেন রহমত করবেন সাহায্য করবেন কাজে কোনো চিন্তা নেই যাই হোক হাটেন সর্ব অবস্থায় ঐতিহাসিকরা যেটা লেখেন রবিউল আল মাসে হিজরত করেন সোমবারে এবং রবিউল আল মাসের পরের সোমবার আট দিন পরে উনি সম্ভবত বারো তারিখ ছিল বা অন্য তারিখ ছিল তিনি কুবাই পৌঁছালেন মদিনার উপকণ্ঠে থেকে এই কিলো তিনে শহর থেকে রসুল্লাহ কুবাই পৌঁছালেন এটা হলো হিজরতের খুব সংক্ষেপ চিত্র দ্বিতীয় বিষয় এই যে হিজরি বৎসর এই বৎসর আমরা এক হিজড়ি দুই হিজড়ি নবীজি কিন্তু শুরু করে দিয়ে যাননি রসলাসের সময় মুসলমানদের কোনো ক্যালেন্ডার ছিল না ওই ঝোড়ো বিয়ের পরের বছরে ওই যে অমুকের গরু মরে গেল ওই কালো গরুটা মরলো তার এক বছর পরে ওই যে অমুক জায়গায় ঝড় হলো ঝড়ের পরের বছরে অর্থাৎ বিশেষ বিশেষ ঘটনা দিয়ে আরব দেশের লোকেরা শাল গুনত বয়স কত কোন বছর ওই যে ঝোড়ো বিয়ে জানেন না হ্যাঁ যখন ইসলামের খেলাফত প্রতিষ্ঠা হলো আউ বকার যুগ চলে গেল মাত্র দুই আড়াই বছর চলে গেল দুই বছর বা চার বছর পরে। বিভিন্ন আপনি চিঠি লেখেন রবিউল আলমাসের তেরো তারিখ সফরের উনিশ তারিখ বছর তো লেখা থাকে না এখন কোন বছরের চিঠি আগের দিনের আমরা বুঝে পাইনি মুসলমানদের বছর ঠিক করে দেন তখন ইংরেজি ক্যালেন্ডার যেটা গ্রেগরিয়ান বলি ওদের ক্যালেন্ডার আমরা নিয়ে নি না আমরা এই হুদি খ্রিস্টানদের ক্যালেন্ডার নেবো না কেউ বললো পার্সিয়ানদের একটা ক্যালেন্ডার আছে ওইটা নিয়ে বলে না ওদের ক্যালেন্ডার আমরা না তখন কেউ কেউ প্রস্তাব ক্যালেন্ডার শুরু করি কেউ বললেন তার মৃত্যু থেকে শুরু করি এইগুলো নিলেন না আলিরাদ অমরাদের প্রতিবাদ করলেন না এগুলো হবে না আমরা যদি হতাম আরে বাবা রে এটাও হাবি নবীজির জন্ম মানল না সব দেশের লোকেরা কিন্তু জন্ম দিয়ে ক্যালেন্ডার দেয় খ্রিস্টীয় ক্যালেন্ডার মানে ২০১২ মানে কি ২০১৪ মানে কি যীশু খ্রিস্টের জন্ম থেকে মুসলমানদের সামনে একটা মডেল ছিল যে খ্রিস্টানরা ইসামসির জন্ম থেকে ক্যালেন্ডার শুরু করে সে কাজে আমরা মোহাম্মদের জন্ম থেকে করি জন্ম মৃত্যু এগুলো তো আল্লাহর ইচ্ছাই হয় এগুলো সাথে তো কোনো ফজিলত রজিলত নেই আলী রাত বললেন অমর্ত বললেন আসলে তাহলে আমরা ক্যালেন্ডার কি বছর কি শুরু করব না যেটা আরবদের ভিতরে প্রথম মহরম দে তারা বলেন না মহরম শুরু হবে ওই বছরটা প্রথম ধরা হবে হিজড়ি প্রথম হিজরতের দুই মাস আগেই শুরু হয়েছে রসুল ইসলামের অফাতের এই চার বা পাঁচ বছরের মাথায় মুসলমানেরা সাহাবায়কেরাম সোরা পরামর্শ মাধ্যমে হিজরত থেকে মুসলমানদের ক্যালেন্ডার শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করে কারণ হিজরতের মাধ্যমেই ইসলাম বিজয় লাভ করে ইসলাম যুদ্ধের মাধ্যমে বিজয় লাভ করেছে এটা একটা আংশিক দিক যুদ্ধের মাধ্যমে ইসলামের বিজয় সংহত হয়েছে শত্রুদের আক্রমণকে প্রতিহত করা হয়েছে বিজয় মূলত দুটো একটা হল হিজরত আর একটা হল সোলহা সন্ধি হুদয় বিয়ার সন্ধি যেটাকে আল্লাহ কোরআনে বিজয় বলেছেন তৃতীয় বিষয় ভাইয়েরা সেটা হল এই আসলেই কথা আমাদের মনে হয়। দুটো দিক আছে আশুরার একটা দিক হল আশুরার দুটো দিক একটা সুন্নতের দিক শরিয়াতের দিক সেটা কি বলেছেন আসুরা রোজা র অনেক কথা আশুরা নিয়ে আসে যেমন আশুরায় আদম জন্মেছিল আশুরায় নুহু জন্মে আসুরা নৌ নবীর কিছু আশুরায় কেমত হবে আশুরার দিনেই হবে আসুরার দিনেই হয়েছে এগুলো সব জাল এবং মিথ্যা আর একটা দিক হল কার বালায় এটা ইসলামের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রসুল্লাহামের অফাতের তার মৃত্যুর পঞ্চাশ বছরের মাথায় অর্ধ শতাব্দী পরে इंतेकाल करलर रसजर पंचाइ बारोफार पास रसलमेर प्राण प्रियो न ইমাম হোসাইন এবং আলী রাজীপ শুধু তিনি নয় তার পরিবারের শিশু কিশোর নারী পুরুষও শহীদ হন এই শাহাদতের ঘটনায় আমাদের অনেক শিক্ষা আছে আবার এই ঘটনা নিয়ে শিয়া সুন্নি অনেক বিভাজন আছে অনেক বিষয় জানা দরকার আমরা কারবালার আগে কারণ এই ঘটনার অনেক মিথ্যাচার আছে কারণটা কি আপনারা বলেন তো বাংলাদেশের স্বাধীনতা তো আমরা যারা আছি যাদের বয়স অন্তত পঞ্চাশ হয়েছে সবাই তো দেখছি ষাট পঁয়ষট্টি সত্তর আমরা দেখেছি চোখে দেখেছি ছবি আছে তারপরও স্বাধীনতার ইতিহাস নিয়ে সবাইকে একমত নাকি এরা বলে ওরা ইতিহাস ইতিহাস বিকৃত বিকৃত করে করে। ওরা ওরা বলে এই যে ইতিহাস আমরা পড়ি ইসলামের ইতিহাস এটা লেখা হয়েছে এই কারবালার ঘটনা মহাবিয়ার দিলাতনের ঘটনা এজিদের ঘটনা এই সব ঘটনার প্রায় দুশো বছর পরে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লেখা হচ্ছে সঙ্গে সঙ্গে এখনো বছর পঞ্চাশ হতেই চলেছে আর কারবালার ঘটনা লেখা হয়েছে প্রায় দুইশ বছর পরে দুইশ বছর কিছুই লেখা হয়নি এটা গেল প্রথম কথা আর এই উমাইয়া যুগের মহাবিয়া এজিদের যুগের যে ইতিহাস যখন লেখা হয় তখন ছিল উমাইয়া বিরোধী এজিদ বিরোধী মহাবিয়া বিরোধীদের দুর্দান্ত শাসন যখন এদের বংশের লোকেদের যারা মোড়ে কবরে গেছে তাদের লাশ তুলে পড়ানো কি বৈরী পরিবেশ ছিল তাহলে বোঝেন দুই শত বছর পরে প্রায় এবং বৈরী পরিবেশে যেখানে শিয়ারা ক্ষমতায় ছিলেন বংশের মানুষদেরকে কঠিনভাবে ভাবে ঘৃণা করতেন জীবন্ত পাইলে জবই করা হতো আর মরা লাশ নিয়ে পোড়ানো হতো সেই পরিবেশের লেখা ইতিহাস কতটুকু তথ্য নির্ভর তথ্যবহুল এবং সত্য হতে পারে আপনারা বুঝতে পারছেন ইতিহাসের ঘটনা সত্য কিন্তু ঘটনার বিস্তারিত বিবরণে অনেক মানে জাল আছে এই জন্য যাচাইয়ের ক্ষেত্রে আমাদের তিনটে জিনিস আছে একটা হলো আল্লাহ আল্লাহর লেখা আছে যে এই লোকটা ভালো খুব সহজ কথা দুইশ বছর পরের ইতিহাস কেন রে বাবা একদিন পরের ইতিহাসেও যদি লেখা আর কোরআনের সাথে আমরা মানবো না ওই বেটা লিখে ভুল করেছে খারাপ কোনটা হাদিস এটা বলে কারণ ইতিহাসটা লেখাই হয়েছে দুইশ বছর পরে বৈরী পরিবেশে লোক মুখে কথা ওটার উপর আমরা নির্ভর করতে পারি না তাহলে এই প্রেক্ষাপটে সব বিস্তারিত বলা যাবে না আমরা কারবালার পালার ঘটনাটা একটু সংক্ষেপে বলি এখানে শিয়া এবং সুন্নিদের মৌলিক চিন্তাধারার পার্থক্য আছে শিয়ারা দাবি করেন রসুল্লাহ সাল্লাম একটা বংশতান্ত্রিক রাজতান্ত্রিক বংশীয় ব্যবস্থা দেওয়ার জন্য মানুষকে তার বংশের লোকেদের রাজত্ব প্রতিষ্ঠা করে দেওয়ার জন্য আসছিলেন তিনি আসছিলেন কি আলীর বংশের লোকেরা রাষ্ট্রপ্রধান হবে এইটা প্রতিষ্ঠা করতে আর কোরআন এবং সন্ন্যার আলোকে সাহাবিদের কর্মের আলোকে আমরা বিশ্বাস করি না তিনি বিশ্বজনীন একটা ধর্ম এনেছিলেন এখানে বংশ রক্তের কোনো মূল্য নেই এখানে কর্ম তাকুয়ার মূল্য এখানে একটা বিষয় ছিল সেটা কি রসুল্লাহ যখন আসলেন তখন সারা বিশ্বে রাষ্ট্র ব্যবস্থা ছিল আরব দেশে তখন রাষ্ট্র ছিল না তখন ছিল বংশতন্ত্র আরব দেশে মক্কা বা মদিনা সব জায়গাতে কোনো রাষ্ট্র ছিল না বংশ কবিলার মাধ্যমে চলতো রক্তের মাধ্যমে একটা বংশ বংশের যে প্রধান তার কথাই চলতে হবে সমাজ এবং কবিলা রাষ্ট্র ছিল না তবে মিশরে রোমে পারস্যে ভারতে চীনে সব জায়গায় রাষ্ট্র ছিল রাষ্ট্র ব্যবস্থাটা কি ছিল রাষ্ট্র ব্যবস্থার মৌলিক দুটো বিষয় ছিল একটা হলো রাজা হলো মালিক আর প্রজারা হলো তার অধীন রাজার ইচ্ছায় রাজ্য চলবে প্রজাদের এখানে কোন সে নেই রাজা চাইলে যে কোনো প্রজাকে মারতে পারে রাজা কে হবে তার ছেলে বা তার বংশের কেউ রক্ত বংশের মাধ্যমে এ সারা বিশ্বে এটা ছিল রসল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বললেন এ দুটোর একটাও ঠিক না এই রাজ্যের মালিক আছে প্রতিনিধি বেতনভোগ কর্মচারী হিসেবে রাজ্য চালাবে প্রজা সাইলে থেকে বাদ দেবে সাইলে থেকে রাখবে আর রাজ্যের সকল কাজ রাজা কে হবে না অর্থাৎ প্রেসিডেন্ট কে হবে ইত্যাদি জনগণের পরামর্শের ভিত্তিতে হবে কোনো একক হবে না এটার বিস্তারিত আমার না এখন বিস্তারিত বলবো না তাহলে রসুল্লাহ সাল্লাম আরবদেরকে প্রথম একটা দিলেন রাষ্ট্র ব্যবস্থা যা এ ছিল না তাও আবার সেটা পরামর্শ করে করতে হবে তাও আবার বংশ টংশ বিচার করা যাবে না এই ধরনের একটা ব্যবস্থা আরবে কখনো ছিল না রসলাই ব্যবস্থা তো যেমন একজন সাঁতার শেখাতে গেছে হাত পা নাড়ে এরকম সাথে এরপরে ধাক্কা মেরে পানির ফেলে দিয়েছে তখন কয়েক ঢোক পানি খাবে গেলবে আত্ম হবে এরপরে সাঁতার শিখবে রসল্লাহ সাল্লাম তার অফাতের আগে কাউকে নিয়োগ দিয়ে গেলেন না জামার পরও অমুখ হবে শিয়ারা দাবি করণ তিনি আলীকে দিয়ে গেছিলেন এখন যেটা বলবেন তাহলে অপাতের পরে সাহাবিরা বিভিন্ন পরামর্শের মাধ্যমে আবু কারাদুকে খলিফা করলেন খলিফা যখন তিনি অপাতে ইন্তেকালের সময় তিনি বললেন আমার পরে অমর হবে সাহাবে কেরাম তাদের পরামর্শ ভিত্তিতে অপাতের সময় এই কমিটি পরামর্শ করে একজন করবে তারা জনগণের পরামর্শ নিয়ে ওসমান আনুকে করলেন ওসমান রিয়াল্লাহ তাল আনুর সময়ে কিছু বিদ্রোহী মোদিনায় ওনার বাড়ি ঘেরাও করলো তখন হজের সময় সাহাবিরা অনেকে হজে মোদিনার সাহাবিরা বললেন আপনি হুকুম দেন ওদের আমরা লড়াই করে তাড়িয়ে দেবো তিনি বললেন না আমি কোন মুসলমান রক্তপাত করবো না ওদেরকে বুঝাও ওরা যেগুলো বলছে অন্যায় বলছে মিথ্যা বলছে যখন ওই বিদ্রোহীরা দেখলো যে হজের থেকে সব সাহেবেরা ফিরিয়ে আসলে তো আমাদের খবর হয়ে যাবে ওরা ওসমান আদাল বাড়ির দেওয়াল টোপকে উঠে তাকে হত্যা করলো শহীদ করে ফেললো এই পরিস্থিতিতে ওদের ভিতরে রাষ্ট্র গ্রহণের কোন লোক নেই ওরা তখন মদিনাবাসীকে চাপ দিল যে আপনারা কেউ খলিফা হনকার করে দেব সব মেরে ফেলে দেব অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে সব তখন সবার পরামর্শে আলী রাহ আনু খিলাফতের দায়িত্ব গ্রহণ করলেন এভাবে তিরিশ বছর চলে গেল চল্লিশ রমজান মাসে আলী রাজনু শহীদ হলেন গুপ্ত ঘাতকের রাতে তিনি তার বিষয়টা কি ছিল খলিফা ওসমানের হত্যাকাণ্ডের বিচার আলী রাজু খলিফা হয়েছেন যারা বিদ্রোহী ছিল তারা কিন্তু ওনার চারপাশে আছে। ওনার সেনাবাহিনীতে আসে ওনাকে কন্ট্রোল করার চেষ্টা করছে বিচার করতে না পারে আর যে একজন রাষ্ট্রনায়ককে হত্যা করেছে ওদের বিচার না করলে আমরা আপনার কথা শুনবো না আপনার রাষ্ট্রপ্রধানের মেনে নেব না আমরা আপনার বিরুদ্ধে লড়াই করবো আমরা ধরে নেব আপনি হত্যাকারীদের পক্ষে এই বিষয়ে আলোচনা চলতে চলতে এক পর্যায়ে যুদ্ধ পেতে গেল আর বিদ্রোহীদের আলোচনা চলছে এই অবস্থায় আলী দাল শহীদ হলেন ওসমান হাসান রহন খলিফা হলেন কুফার বাহিনী লক্ষ্য মানুষ তার পক্ষে সিরিয়ার শামের বাহিনী মহাবীর পক্ষে মহাবিয়া দালকে খলিফা বলে মেনে নিলাম বিশ বছর মহাবিয়া রু খলিফা হিসেবে থাকলেন এই যে অমর উসমান আলীর তালান তিনজন খলিফায় কিন্তু শহীদ হয়েছেন ইসলামী রাষ্ট্র বিস্তার হচ্ছে শিক্ষা অর্থ সব কিন্তু ব্যক্তিগত নিরাপত্তার দিক থেকে যেহেতু একদিকে রাষ্ট্র বিস্তার করেছেন আর একদিকে শান্তি শৃঙ্খলা স্থিরতা প্রতিষ্ঠা করেছেন এখন তার বয়স হয়েছে কি করা যাবে তখন অনেক মানুষ তাকে পরামর্শ দিলেন আপনি আপনার ছেলে মনোনয়ন দিয়ে যান যেন আপনার পরে মুসলমানরা তাকে মেনে নেই তিনি পরামর্শ করলেন আপনারা জানেন যে আমাদের গণতন্ত্রের দেশে পিওর গণতন্ত্রের দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে শাহাদতের পরে অনেক বড় বড় হুমরাচোমরা লোক আমি লীগের নেতা হয়েছে কিন্তু দল টেকে খালি ভাঙে তার মেয়ে যখন এসে তুললো টিকে গেল শাহাদুমা দল নিয়েছে না তার বেগম সাহেব যখন এসে বসলো টিকে গেল কোন গণতন্ত্রের ব্যাখ্যা নেই এটা হলো আবেগতন্ত্র আর আরব দেশটাই তো আবেগতন্ত্র রক্ততন্ত্র আরবের এই যে বিশাল মুসলিম রাষ্ট্রের বারোয়ানা অংশ উমাইয়া বংশের ভক্ত এবং উমাইয়া বংশের পক্ষ থেকে এজিদ রাষ্ট্রপ্রধান এটা তারা দাবি করতে লাগল এই করলে আবার আলীর আদালত ওসমান রানোর সেই বিশৃঙ্খলা ফেতনা হবে না ইসলামী রাষ্ট্রটা ঠিক থাকবে এর বিপরীতে মদিন্না এবং মক্কা এখানে যারা কিছু সাহাবী ছিলেন বিশেষ করে যুবক সাহাবি যারা রসুল যুবক ছিলেন ওই সময়ে তারা বেশ বয়স্ক হয়েছেন আব্দুল আব্বাস তারা এটা আপনি মরে যাওয়ার পরে কে হবে মুসলমানের ঠিক আছে আপনার তে যাই হোক রাজনৈতিক বিষয়গুলো স্পষ্ট থাকে না কোরআন হাদিস কথাও নেই যে তোমার ছেলে হলে তাকে ক্ষমতা দিতে পারবেনা যদি জনগণ সবাই পরামর্শ দেয় রাজি হাই দেওয়া যাবে না হলে উচিত নয় এভাবে জনগণ তো একত হতে পারে না জনগণের বারোয়ানা বলছে এবং মহাবিয়া নিজের প্রজ্ঞায় দেখছেন তিনি যেভাবে একটা স্টাবিলিটি প্রতিষ্ঠা করেছেন আমার ছেলে হলে এই মুসলমানদের রাষ্ট্রের স্টাবিলিটি থাকবে তিনি বললেন আমার পরে খলিফা হিসেবে যতক্ষণ আসে সে খলিফা খলিফার মৃত্যুর পরে নতুন খলিফা জনগণ স্বীকার করে নিলে তখনই খলিফা এখন মক্কাম উদ্দিনের বেশ কিছু সাহাবি মানলেন না এই পরিস্থিতিতে মহাবাস ইন্তেকাল করলেন এজিৎ কেমন ছিল এটা দুটো দিক আছে শিয়া আমরা বলেছি অপপ্রচার বর্তমানে মিডিয়ায় অনেক কথা হয় প্রচার মুখে আমার নামে অনেক কথা আবার আমার সাথে শিয়া মতবাদ যেহেতু রাজনৈতিক ক্ষমতা দখলের মতবাদ তারা যার বিরুদ্ধে লাগছে তাকে দানব বানিয়েছে সবাই দান আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুননার আলোকে জীবন করতে চান প্রফেসর ড খন্দকার আবদুল্লা জাহাঙ্গীর রচিত কোরআন ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন করুন ইসলামী আকিদা হাদিসে নামে জালিয়াতি ইহিয়াউস সুনান তার বাড়িতে প্রকাশে মাতলামি করে বাড়াবে আর তারা তাকে সেনাপতি বানাবেন তার পিছনে নামাজ পড়বেন এটা কল্পনাই করা যায় না বিশেষ করে যদি কেউ ভিতরে মুনাফে হয় একজন লোক এমপি হবে নামাজ কালাম পছন্দ করে না আদান হয়ে গেছে ওয়াজ মাহফিলা মাথায় দাঁড়াবে না কাজেই ভিতরে যাই থাক থাক না সেই যুগের একজন সাধারণ ভালো মানুষদের মতোই ছিলেন জনগণ রাষ্ট্রপ্রধান হলে ভালো হবে বলেই মনে করেছে অনেকে পরামর্শ দিয়েছে অনেকে বিরোধীরা করেছে তাহলে আমরা বুঝলাম আমরা এতক্ষণ আলোচনা করছিলাম তার ছেলেকে পরবর্তী খেলাপদের দায়িত্বের জন্য মনোনয়ন দেওয়াটা এটা ইসলামের দৃষ্টিতে কোন অবৈধ কর্ম নয় কারণ ইসলাম এই মহামালাতের বিষয়ে জাগতিক বিষয়ে মূলনীতি দিয়েছে জনগণের পরামর্শ ভিত্তিতে হইতে হবে জনগণ যদি পরামর্শের মাধ্যমে একজনকে গ্রহণ করে তাকে দেওয়া যেতে পারে সে ছেলে হলে যে না দেয় যাবে এরকম কিছু নয় তার রাষ্ট্রের জনগণের অধিকাংশ মানুষ তাকে বলেছে এনাকে দেওয়া যায় আপনি এনাকে মনোনয়ন দিয়ে যান ভালো হবে তিনিও মনে করেছেন ভালো হবে তিনি দিয়েছেন তিনি এই দেওয়ার মাধ্যমে কোনো অন্যায় করেছেন রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছেন অথবা যোগ্য লোকদের বঞ্চিত করেছেন এই চিন্তা কোনটাই ঠিক নয় কারণ যোগ্যতার মাপকাঠি রাষ্ট্রপ্রধানের পরিচালনার যোগ্যতার মাপকাঠি নিয়ে মতভেদ থাকে জনগণের পরামর্শের মতভেদ থাকে আর ইসলামে কোন খলিফারের জন্য তার ছেলেকে করাই যাবে না এরকম কোনো নির্দেশনা নেই জনগণের পরামর্শের ভিত্তিতে চাইলে জনগণ দেওয়া যেতে পারে গণতন্ত্র এটা নিষেধ করেনি আপনারা বলতে পারবেন না যে প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ছিল কাজেই সোনিয়া গান্ধীর জন্য আজীবনের প্রধানমন্ত্রী হার অথবা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে তার ছেলে জয়ের জন্য হারান এটা আপনারা কোন এটাও তাদের ইশতিহাস কিন্তু মূল বিষয় হল রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে এজিদের যে কর্মগুলো এগুলো নিঃসন্দেহ ভয়ঙ্কর খারাপ কর্ম ছিল এজিদ খলি পাওয়ার পরে ওই সময়ে তারা বলছে এখন খেলা নতুন খলিফা চাই এবং নতুন খলিফা ইমাম হুসাইনকে চিঠি লিখলে আপনি হবে আমরা আর কাউকে মানব না ইমাম কাছে কয়েক লক্ষ মানুষ ব্যায়াতের চিঠি লিখে পাঠিয়ে দিল যে আমরা আপনার কাছে আপনি আসেন বাহিনী আসবে আপনার পিছনে থাকবেন আপনি যাই না কুপার লোকেরা আপনার আব্বাকে অনেক কখনো তার সাথে থেকেছে কখনো বিরোধতা করেছে আজ আছে কাল নেই তিনি বললেন ইসলামের ইনসাফ প্রতিষ্ঠা জুলুম থেকে মুক্ত করা সন্নদকে প্রতিষ্ঠা করা এটা আমাদের দায়িত্ব এখানে ভয় পেয়ে ঘরে না থেকে তারা যে তোমাকে বলছে আমি যদি না যাই আল্লাহ উনি রওনা দিলেন কিভাবে উনি যুদ্ধ করতে যাননি বাইনে নিয়ে যাননি এজিদের বাহিনীর সাথে লড়াই করতে যাননি কুপাবাসীরা লাখ লাখ মানুষ চিঠি লেগেছে যে আমরা আপনার হাতে ব্যয়াত হয়েছে আপনি এসে খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন উনি উনার পরিবারের যাচ্ছে তিনি কুফার গভর্নর ছিলেন নমান বসির সাহাবি তাকে স্যাক করে বস্ত্রার গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ কুফার দায়িত্ব দিয়েছে যে তুমি কুফা যাও এবং কুফাই যেন পক্ষে আর কেউ নেই হুসাইনের যারা বায়াতে সিটি লেগলো তারা আবার কেউ কেজিদের বাহিনীতে চলে গেল এখন যখন ইমাম হুসাইন তালু তোমরাই তো আমাকে জিটি লেখে খেলে আমাদের দায়িত্ব দিয়ে আসছো এখন যদি তোমরা আমদ পালে থাকো আমাকে ছেড়ে দাও ও দিনে চলে যায় অথবা আমাকে ছেড়ে দাও আমি জিদের কাছে তার সাথে বোঝাপড়া করব। সে কথা বলে আমার সাথে কথা বলার যোগ্যতা রাখে কুভায় না ঢোকে আমি যখন কুভায় ঢকবে না ফিরে যে ব্যাক করে কিন্তু ওবায়দুল্লাহ রেজিয়ার এবং তার কিছু বাহিনীর লোকেরা বলল না আরে বোঝোনা ইমাম হুসাইন যারা ছিলেন তার শিশু নিয়ে গেছেন অল্প কিছু সাথে নিয়ে গেছেন তারা মদনপুর লড়াই করলেন শেষ পর্যন্ত ইমাম হুসাইন শহীদ হলেন এই শাহাদতের ঘটনায় বিশ্বাস সিন্ধু এবং কিচ্ছা কাহিনী প্রায় সবই মিশে কথা তার সাহায সত্য কেতে নবীজি সব জায়গায় ঔপ্য কল্পনা মাত্র মূল কথা হল ইমাম হুসাইন কে নির্মম ভাবে তারা শহীদ করে এরপরে তার লাশটা কার বলাতে দফন করে মাথাটা এই জিদের কাছে পাঠাই দিলাম মারিসি তার প্রমাণ তখন তার ক্যামেরা নেই ছবি নেই ভিডিও ফুটেজ নেওয়ার কোন সুযোগ নেই এবং যারা বেঁচে ছিলেন তাদেরকে বন্দী করে দামেশকে চলে গেল এজিৎ বললো তোমাদের তো মারতে বলিনি মেনলে কেন কিন্তু বাস্তবে এজিৎ কোনো রিয়াকশন দেখায়নি এজিৎ মারতে বলেছে বা বলিনি মনে করেন আমাদের সমাজে এক জায়গায় ছাত্রদের উপর গুলি হল বিশ্ববিদ্যালয়ে প্রথম দায়িত্ব পড় ভাইস চ্যান্সেলারের এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর আমরা বলব না যে এর জন্য প্রধানমন্ত্রী দায়ী গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় দেখেন মন্ত্রী মিনিস্টার প্রশাসনরা সিদ্ধান্ত নেয় সেখানেও যে কোনো দুর্ঘটনার যে কোনো হত্যাকাণ্ডের জন্য আমরা প্রধানমন্ত্রীকে দায়ী করি তাহলে সেই যুগের স্বৈরতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এজিত তো এই হত্যার নির্মম হত্যাকাণ্ডের দায়ী থেকে মুক্ত হতে না। সে কোনো হত্যাকারীকে শাস্তি দেয়নি কাউকে চাক করেনি কাউকে পুরস্কারও বসে দিইনি কাজেই এই নির্মম হত্যাকাণ্ডের দায়ভার তার ঘাড়ে আছে দ্বিতীয় বছরে মদিনাবাসীরা বিদ্রোহ করলেন এজিদের বিরুদ্ধে মদিনায় বাহিনী পাঠাল এজিত এবং মদিনাতে নির্মম গণহত্যা চালান হয় তিন বছর তিনিবালার মাঠে ইমাম হুসাইন শহীদ হয়েছেন দ্বিতীয় বছরে মোদিনাতে গণহত্যা চালানো হয়েছে তৃতীয় বছরে মক্কায় আক্রমণ করা হয়েছে কারণ মক্কার মানুষ বিদ্রোহ করছিল এই মক্কা আক্রমণের সময় মারা গেছে কাজেই একদিকে এজিদের ব্যাপারে শিয়ারা যেগুলো বাড়িয়ে বলেছেন মদ খেতেন ইসলাম ছিলেন ইত্যাদি এগুলো যেমন মানানো তেমনি বাস্তব ইতিহাসের যে ঘটনাটা আছে এ থেকে আমরা বলতে বাধ্য যে এদিদের তিন বছরের রাষ্ট্র থেকে তিনি যে কাজগুলো করেছেন এর দায় থেকে তিনি মুক্ত না। নির্মম ভয়ঙ্কর তিনটা অন্যায় কাজ তিনি করেছেন তিন বছরে সবচেয়ে বড় একটা শিক্ষা যেটা আমরা গত দিনে সময় আলোচনা করেছিলাম যে এই যে নির্ময় ঘটানো হলো ইমাম হুসাই রসুলের নাতিকে হত্যা করা হয়েছে মদিনাবাসীদের উপরে সাহাবিদের বংশধ্বরদের উপরে সাহাবিদের উপর নির্মম গণহত্যা চালানো হয়েছে মক্কার কাবাগরে বা কামান দেখা হয়েছে এগুলো কেন করা হয়েছে ক্ষমতায় থাকার জন্য আমাদের দেশের ক্ষমতাসীনদের মতোই পড়ে রোজা রাখে মার্লা হজুরদের ভক্তি মহবুত করে হাদিয়া তো দেয় কিন্তু ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি তিনটে ভয়ঙ্কর অন্যায়ের সাথে সম্পৃক্ত হলেন কিন্তু বলাফল কি হলো তৃতীয় বছরেই তিনি ক্ষমতায় থাকতে পারলেন না তার অনেক মানুষ ষাট সত্তর বছর আশি বছর পর্যন্ত করেছে কিন্তু এদিকে তৃতীয় বছরে মারা গেল মারা গেল বলতে আমাদের বিশ্বাস সিন্দুর মারা না ওই মোহাম্মদ হানু মেরে ফেললাম এই কথা অশোক মারা গেছে আর কি দ্বিতীয় যে কথা আমি নাই মরে গেলাম বংশ প্রতিষ্ঠা করে গেলাম আমার বংশের লোক না বিশ্বে এদিদের বংশের আর কেউ কখনো রাজা হয়নি এই মহা অন্যায় যেটা ক্ষমতার জন্য তিনি তিনি করলেন ক্ষমতা থেকে চিরতরেই বঞ্চিত হয়েছে। পরে তার ছেলে মহাবিয়া ছয় মাস শাসন করেছেন তিনিও সম্ভবত নিহত বলা হয় ঐতিহাসে বলেন ভালো লোক ছিলেন আল্লাহ আলম এরপরে তাকে মানে হত্যা করে অন্যরা ক্ষমতায় আসে ওই উমাইয়া বংশেরী তাহলে কারবালার ঘটনার জন্য করা অথবা মহাবিয়ার মহাবিয়ার প্রতিষ্ঠা করতে চেয়েছেন বলা এটা ঐতিহাসিক তথ্যের বিপরীত এবং কোরআন শুননার বিপরীত মহাবিয়ার অধীনতা আল্লাহ রসুল শপথ পেয়েছেন তিনি রসুল্লাহলামের সাথে থেকেছেন এবং তিনি মক্কা বিজয়ের পরেই মান আনেননি মক্কা বিজয়ের পরে আগে উভয় পর্যায়ের ই মানানার ভিতরে আমরাবুল আস রয়েছেন মহাবেরত রয়েছেন আবু সুফিয়ান তার আব্বা রয়েছেন অন্যান্য বিভিন্ন মানুষেরা যারা রসুল্লাহ সাল্লামের সহপত পেয়েছেন তারা সাহাব হিসেবে স্বীকৃতি পেয়েছেন নবীজির সাথে থেকেছেন আমরা এখন যদি মনে করি বুজুর্গ হয়ে যায় আর মোহাম্মদ রসুল্লাহবত পে মহাপিয়া আবু সুফিয়ান আমর দিলতালনুজাহ তারা ভালো হতে পারেননি তাহলে আমরা পোকার আনতে রসুল্লাহ সাল্লামকে অপমান করব ইসলামের কথা পড়ে কোরআনের কথা পড়ে ইসলাম শিখে ফেলেছি আর মহাবের মুখ দিয়ে ওই লেখে কিছু বোঝেন তাহলে আমরা কোরআন এবং কোরআনের যিনি অপচার করেছেন রসুলামকেও কাজেই মহাবের রু তার বুদ্ধিতে যুক্তিতে ইস্তেহাত কারণ বলতে পারি তার ইস্তেহাত ভুলছিল কিন্তু তিনি ইসলামের ক্ষতি করার জন্য বা জেনে নিয়ে ইসলাম বিরোধী কাজ করেছেন এই দাবি আমরা করতে পারি না এর কথা আছে সবগুলো আমরা মানছি না তবে তার এই কর্মগুলো দায়ভার তার ঘাড়ে থাকবে তার ফসলা আল্লাহর কাছে আমরা তাকে কাফেরও বলছি না এবং তাকে ভালো মানুষও বলছে না আল্লাহর কাছে তার ফয়সলা চলে যাবে তবে আমাদের দেশের গতানুগতিক রাজনৈতিক নেতাদের থেকে তার না। সকল হত্যাকাণ্ড করতে রাজি তবে সম্মান করা হাতিয়া দেওয়া মৌজিত্রদ্দিন বানাই দেওয়া এটা তো কোন আপত্তি নেই এটা হলো আমাদের কারবালার ঘটনার মূল বর্ণনা আমরা এখন প্রশ্ন উত্তরে যাচ্ছি শ্বশুর শাশুড়িকে কিভাবে ডাকা শূন্য আসলে বিষয়টা মহামালার জাগতিক এক্ষেত্রে আরব দেশে যেমন আরব দেশে শ্বশুরকে আম বলা হয় আম মানে চাচা চাচা ফুফা সবই আম আর কুনিয়াতে অনেক সময় ডাকা হয় অমুকের বাপ আমাদের দেশে শ্বশুর শাশুড়িকে আব্বা আমা বলা হয় আম্মা বলতে অবশ্যই কারোর দোষ নেই শাশুড়িকে আমাকে স্বাভাবিক হাজির সাহেবের কাউকে বাপ পরিচয় দেয় আমার পিতা কিন্তু বাপ আর ডাকা সামাজিক বিষয় আশা করা যায় এতে কোনো সমস্যা নেই কারণ ওরফ জাগতিক বিষয় খাওয়া দাওয়া লোকাচার এটা আল্লাহ তালা ইসলামে প্রশস্ততা দিয়েছেন করা যেতে পারে আর আম্মা ডাকাতে তো কোন সমস্যাই নেই আমার তো আসে কথা নির্ধারিত হওয়ার পর তার উপরে নির্যাতন কর্তব্য পরীক্ষা নির্যাতন রসুল্লাহ সাল্লাম এর উপরে নির্যাতন আসছে এটা তো রসুলাম বলেছেন আসাদ বালা আন আপনারা আবার বলেন না নবী আবার পরীক্ষা কি না পরীক্ষা মানে তেলা বালা আল্লা রসুল বলছেন বালা মানে হলো পরীক্ষা মুসিবত আমরা কিন্তু আসাত আনিয়া তুমালুফল আল্লাহ বেশি বালা দেন বিপদ দেন পরীক্ষা করেন নবীদেরকে এরপরে নবীদের কাছাকাছি যারা নেকা তাদেরকে আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ পরীক্ষা করলেন ইব্রাহিম পাওয়ার পরও আমি কারামের উপর বালা ইপ্তলা মুসিবত নির্যাতন আসে এবং এটা আল্লাহর নিয়ম নবীদের উপরে যত বিপদ আসে কোন অন্য কারোর উপর আসে না আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুন্নার আলোকে জীবন করতে চান প্রফেসর ড খন্দকার আবদুল্লা জাহাঙ্গীর রচিত ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন করুন, ইসলামী আকিদা হাদিসে নামে জালিয়াতি ইহিয়াউস সুনান রাহে বেলায়ত সহ আর অনেক বই কোরআনসূন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আস্ট জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ বর্তমানে প্রচলিত গণতন্ত্র ইসলাম সমর্থন করে কি না এটা অনেক বারবার বলা হয়েছে এটা বিস্তারিত বলাও কঠিন প্রথম কথা হলো গণতন্ত্র কি ইসলাম আমরা এই হুজুররা আনিছি এই নন্যরা আনছে আমরা এই তিরিশ চল্লিশ বাংলাদেশের জনগণের একশো জনের ভিতরে একশো জন মুসলমানের ভিতরে দশ জন নামাজ পড়ে না এই জন লোকে গণতন্ত্র এনেছে না গণতন্ত্র ইসলাম সমর্থন করে না করেন। অথচ নিজের জীবনের ইসলামের কিছু নেই সেটা নিয়ে আমাদের কোন প্রশ্ন নেই আমি একদিন কালীগঞ্জ এত আছে কিনা না কালীগঞ্জ কানখায় মাহফিলে উঠে কেজন্য বলছে হুজুর নারী নেতৃত্ব সম্পর্কে বলবেন অনেক আগে তবে খুব রাগ হল উঠে না বলেছি ভাই আমাদের দেশে এখন সবচেয়ে বড় সমস্যা তো এখন নারী নেতৃত্ব আপনাদের ঘরে তো কোনো সমস্যা নেই আপনাদের বৌ বাচ্চারা সবাই তো পর্দা করে নামাজ পড়ে এখন আর কথা না। আপনাদের সবাই তাহালালকে আর আরাম করে আপনাদের আহলাদ ভিতরে কেউ নেই তো আর কথা না। আসলে আমাদের দুর্ভাগ্য যে আমার ব্যক্তি জীবনে করণীয় লক্ষ কোটি কাজ রয়েছে আমার নিজের আমাজ ভুল করি নিজের আওলাদা নামাজ পড়ে না নিজের বৌ মা ভাই বোন আমরা দিনের অবহেলা করছি যেটা জেনে আমি পালন করতে পারবো আমার জীবন আল্লাহর পথে যাবে সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই আর যেটা আমি করি না করি কিছুই আসে যায় না আমি ভোট দিলাম দিলাম না কিছু আমার মতো এইভাবে চলবে কাজেই আমাদের দিনদার মুসলমান যুবকদের এই যে অস্থিরতা এটা অমূলক গণতন্ত্র মুসলমানরা আনেনি আলেমরা আনেনি এটা সমাজে আসছে যেভাবেই হোক দিন যত বাড়বে গণতন্ত্র তখন তখন ইসলামাইজড হয়ে যাবে দিন যত বাড়বে রেডিও ইসলামাইজড হবে টেলিভিশন ইসলামাইজড হবে ব্যাংক ইসলামাইজড হবে সমাজ ইসলামাইজড হবে গণতন্ত্র ইসলামাইজড হবে আর দিন বাড়াতে না পারলে শুধু ইসলাম ভালো কি ইসলাম পছন্দ করে না করে বলে গেলে ঘরে ঘুমাইতে হবে দিন কিন্তু টেন থেকে নাইন নাইন থেকে এইট এইট থেকে সেভেন পার্সেন্টে নামতে আসছে এটা প্রথম কথা দ্বিতীয় হল গণতন্ত্র তন্ত্র মানে হলো রাষ্ট্র ব্যবস্থা শাসন পদ্ধতি আর গণ মানে হলো জনগণ তন্ত্র দুই রকম ক্রাসি দুই রকম ডেমো ক্রাসি অটো ক্রাসি আর কোন ক্রাসি নেই ব্যক্তির মতে চলবে অথবা জনগণের মতে চলবে ব্যক্তির মতের ভিতরে রয়েছে আমার ছেলে মরে গেলে রাজতন্ত্র স্বৈরতন্ত্র এগুলো সব ব্যক্তি এখন আপনারা বলেন আমরা কোনটে বলব স্বৈরতন্ত্রে যাব না গণতন্ত্রে যাব স্বভাবতই ইসলাম যে ব্যবস্থা দিয়েছে সেটা গণতন্ত্রের সবচেয়ে কাছে। স্বৈরতন্ত্র ইসলাম দেয়নি আমার ছেলে যোগ্যতা থাক না থাক রাজা হবে আমি জোর করে তাকে জনগণের পরামর্শ ছাড়া চাপিয়ে দেব আমি জনগণের পর ইচ্ছা মতো সবকিছু করব এই রকম ব্যবস্থা ইসলাম দিইনি জনগণের পরামর্শর কথা ইসলাম বলেছে কোরআন বলেছে তবে ইসলামের পরামর্শটা ইসলামী সিস্টেমে হয় আর যখন এটা কাপের মুশ্রেকের কাছে যায় কাপের হয় ফাঁসেকের কাছে ফাসেকের সিস্টেমে হয় এই আমরা গণতন্ত্র ইসলাম বিরোধী তার মানে কি স্বৈরতন্ত্র ইসলাম পন্থী কিনা দুই নম্বর কথা তন্ত্র তো আমরা আনি না তবে আপনাদের একটা কথা বলি গণতন্ত্র ইসলাম যে সিস্টেম দিয়েছে ন্যায় বিচার সঠিক বিচার পরামর্শ ব্যবস্থা আমানত আদায় করা দুর্নীতি মুক্ত হওয়া আন্তু আব্দুল আমানাতে ইলা কোনো লিয়া কোন দুর্নীতি থাকবে না দুর্নীতিবাদে সঠিক বিচার হতে হবে এটা একমাত্র গণতন্ত্রেই সম্ভব স্বৌরতান্ত্রিক ব্যবস্থায় আপনারা আমি আপনি বর্তমানে বাংলাদেশে সরকারের উপর যত রাগ করেন তারপরও যেটুকু দিনের কথা বলতে পারেন অনেক ভালো মুসলমানের দেশে মুসলমানরা এইটুকু দিনের দাওয়াত দিতে পারেন না কাজেই গণতন্ত্র ইসলামী দাওয়াতের জন্য অধিকতর সহযোগী এটা ইসলাম না ইসলামের একটা ব্যবস্থা আছে তবে এটা ইসলাম বিরোধী বলে ঝগড়া করারছে এর সুযোগে ইসলামের দাওয়াত দেওয়াটা আমাদের বেশি কাজে লাগে ভোট দেওয়া যায় কিনা অবশ্যই আপনি যদি মনে করেন যে এখানে দুটো ক্যান্ডিডেট দাঁড়িয়েছে এই লোকটা গেলে ক্ষতি কম হবে বা লাভ বেশি হবে তাকে ভোট দিতে পারেন আর আপনি যদি মনে করেন না দুজনেই খারাপ হবে ভোট না দিতে পারেন এটা একটা ব্যক্তির নিজস্ব চিন্তা তবে তিনি ভোট দেবেন আমানত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর দিনের উপকারের জন্য নিজের সিদ্ধান্তে যাকে অপেক্ষাকৃত ভালো মনে করবেন দুনিয়ার স্বার্থে টাকার লোভে অন্য কোনো কারণে দিলে তিনি ওই পাপের অংশ নেবেন আর না দেন যদিও প্যালকোহল থাকে ব্যবহার করা যাবে কিনা বিষয়টা জটিল যেটা পিওর অ্যালকোহল ওটা ব্যবহার করা যাবে না যেটাকে তারা ওই কি বলেন আর যেটা মিশ্রণের পরে আর অ্যালকোহল থাকে না অনেক বেশি খেলেও মাদকতা আসে না সেটা আশা করা যায় ব্যবহার করা যাবে দকতা আসবে না সেটা ওষুধের ব্যবহার ইনশাল্লাহ হবে প্রাপ্তবয়স্ক বলে ছেলে মেয়ে যদি বিয়ে করে কিন্তু তাদের অভিভাবক যদি না জানে তাহলে বিবাহ হবে কিনা জি না প্রাপ্ত মেয়ে ছেলে মেয়েদের বিবাহের জন্য অভিভাবকের অনুমোদন খুবই জরুরি কোন কোন ফকি যেমন শর্তে প্রাপ্তবস্কদের অভিভাবক স্বাভাবিক জাহিদ বলেছেন কিন্তু সেই শর্ত সাধারণ থাকে না কুফু থাকা ইত্যাদি এই মেয়েদের জন্য বিবাহের ক্ষেত্রে অবশ্যই অভিভাবকদের পরামর্শ নেওয়া খুবই জরুরি এটা শরীয় ক্ষেত্রে দায়বদ্ধতা করবে না আর এটা তাদের স্বাধীনতার আপনারা বিষয়টা বুঝবেন দুবাইয়ে গেলাম গত মে মাসে দুবাই জিনাই দেওয়ার এক ইঞ্জিনিয়ার ভাই দেখা করতে আসেন বাসায় আমি খেয়েছি তিনি বলছেন যে আমার শালা আমেরিকায় থাকে শ্বশুর শাশুড়ি বিয়ে ঠিক করেছে এখন তার অফিসের বস হলো ফিলিপিনো এই ফিলিপিনোকে যখন এই কথা বলছি ফিলিপিনো আসমান থেকে পড়ছে বিয়ে হবে এখনো বর বউ দেখিনি তারা ঘুরবে ফেরবে একে অপরের চেনবে পরিচয় হবে আহ পরস্পর পরস্পরে জানবে বুঝবে বুঝে শুনে নেই বিয়ে হবে তোমরা কি কোন যুগে সেই মধ্যযুগে রয়ে গেছ তা এখন ওই ভাই আবার বেশ চিন্তা ভাবনা করে পড়াশোনা করেন একেবারে দেখে শুনে বিয়ে করো আর আমরা কিছুই দেখি আমার বাপমা বিয়েতে কিছু দেখেনি বাপ ঠিক করেছে আমি একবার দেখে বিয়ে করে নিছি আমার সালা আমেরিকা থেকে ইঞ্জিনিয়ার মানুষ আসবে একটু দেখবে বিয়ে করিনি আমরা না হয় মধ্য যুগেই থাকলাম তোমরা অনেক বুদ্ধিমান আর আমরাই বাপ মা দেখে বিয়ে দিয়ে দিল আমাদের তো তালাক মেলা না আমাদের ভালোই চলে ও আর কথা কয় না এখন চুপ করে আছে। বলে দেখো আমাদের চোখ আছে চয়েজ আছে কিন্তু এক্সপিরিয়েন্স নেই অভিজ্ঞতা নেই সংসারটা কি সংসার জীবনে দীর্ঘদিন কেমন মেয়ে হলে এটা যারা তিরিশ বছর বিয়ে করে পরিবার চালাইছে তারা বসে কাজেই তোমরা চোখের চয়েস দিয়ে বিয়ে করো এক্সপিরিয়েন্সটা কাজেই ভাবে। আর আমরা বাপ মার এক্সপিরিয়েন্স আর আমাদের দিয়ে বিয়ে ভাঙে না কথা বোঝেননি এক্ষেত্রে মেয়েরা বেশি প্রতারিত হয় আবেগী একটা ছেলে আহ মাকে সবাই কিচ্ছু বুঝিনি একেবারে মার বাড়ির ঘন ঢাকা দিয়ে বিয়ে করে দেখে ওর আরো তিনটে বউ আছে এরকম প্রায় ঘটে এই জন্য অভিভাবকের মত নেওয়া এটা মেয়েদের জন্য জরুরি তোমাদের কাছে যদি কোন পাত্র আসে যার দিন এবং আচরণ দুটো জিনিস তুমি কনফিডেন্স ভালো একটা হলো দিন নামাজ পড়ে রোজা রাখে মুক্তি আর একটা হলো তার আচরণ বদ্রাগিনা ঝগড়া করে না গালাগালি করে না আচরণ এবং দিন যদি ভালো হয় আর কোন বিচার করো না জলদি মেয়েকে দিয়ে দো আর তা যদি না করো অর্থাৎ টাকা দেখো বংশ দেখো চাকরি দেখো দিন এবং আট লাখ দেখো না তাহলে বিশাল যে কারণে আপনার দেখছেন যে পাত্র দেখতে গেলে আগে দেখে টাকা চাকরি এরপরে বিয়ের পর জবই কত অ আর মেয়ে দেখতে গেলেও আল্লাহ রসনে বলেছেন যে তোমরা দিন দেখবে আগে তারপরে সৌন্দর্য বংশ টাকা পয়সা ইত্যাদি আর আমরা আগে দেখবো কত সুন্দরী মেয়ে এরপরে বিয়ের পরে এসে বলবে আর বউটার ছেলেটাকে জাদু করে ফেলেছে বাজারে বা শহরে থাকার কারণে কাপড় উপরে নামাজ পড়তে পারব না। যদি বাড়ি যেয়ে অথবা কাপড় পরিবর্তন করে অত্তের ভিতরে নামাজ পড়তে পারবো বলে আমি বুঝতে পারি তাহলে কাপড় পরিবর্তন করেই পড়ব যেখানে পেশাব লেগেছে ধুয়ে আমাকে পড়তে হবে যদি সেই সুযোগ সুন্নত ফরজ না বেদাত বলেন না মাদ্রাসা ছিল না সাহাবিদের যুগে মাদ্রাসা ছিল না তা যুগের পরে মাদ্রাসা হয়েছে এখন কি মাদ্রাসায় পড়া ফরজ না পদ্ধতি বিভিন্ন আছে মুসলমানের জন্য কোরআন হাদিস মতো চলা ফরজ কিন্তু কোরআন হাদিস আপনি চলবেন আপনি কিছু বোঝেন না চলবেন কি করে তাহলে আপনাকে কোনো না কোনো আলেমের ড আসাদ করবেন নইলে আব্দুল সালাম করবেন এই নির্ভর আসার আমরা যত নামই দি না এখন আমরা আমাদের দেশের লোক হানাপি হানাপি করি কেউ না আমরা কেউ আটটসি কেউ মাইজ কেউ এক একজন সবাই হানাপি দাবি করে কিন্তু একজনের সাথে এই মূল কথা হল আল্লাহর হুকুম প্রতিটি মুমেন্ট কোরআন আদিস পড়বে আবার মুমেন্টটা ফেকার ব্যাপারে আলেমদের উপর নির্ভর করবে না কি মানবেন, আপনি না। একটা দুটো আদিশ পড়ে কিচ্ছু পড়েননি আপনি বললেন আদিশটা কি করে শেখ আলবানি বলেছেন ডক্টর গালেব বলেছেন আবদুল্লাহ জাহাঙ্গীর বলেছেন আরে মেয়ের নামে তো তাকলিফ আপনি তো কিছুই সনদ জানেন না আপনি আব্দুল জাহাঙ্গীর অন্ধ অনুকরণ এইটার নামই হলো মাঝাব মানা এই জন্য সমাজে যারা ভিজ্ঞ আলেম আছেন তাদের কাছ থেকে ফিক্ষি মশলা শুনবেন তবে মাহাবকে দিন মনে করা মাহাব না মানলে কিছু ক্ষতি হলো কোরআন হাদিস সব মানে মাঝাব মানে না ওকেরা। আমার একটা নতুন বই বেরোচ্ছে এর আগে ইমাম আবু হানিফার লেখা ফিকুল আকবর বয়ে এ বিষয়ে আবু হানিফা রহমতুল্লাহ মত ইত্যাদি পাবেন মাজহাব কতটুকু মানতে হবে কোন পর্যায়ে মানতে হবে বিস্তারিত পাবেন আপনারা দোয়া করেন বইটার নাম হল সালাতের মধ্যে হাত বাজার বিধান হাত কানের সাথে বাঁধবেন এখানে বাঁধবেন এখানে বানবেন ধুলিয়ে রাখবেন এ বিষয়ে খাদিসগুলো জমা করা হয়েছে আর এই প্রসঙ্গে এই মাঝাব মতভেদ হাদিস মানা এটার পর্যায় কি মতভেদের আদব কি এগুলো আলোচনা করা হয়েছে রকম ইয়াদাইনের হাদিস কি রহিত হয়েছে না আমি তা মনে করি না একটা হাদিস রহিত হয়েছে যেটা পনেরো বিশ জন সাহাবি থেকে সহি সনদে বর্ণিত রসুলাম করেছেন রসুলের অফাতের পরে আমাদের আব্দুল কাদের সব গুণাগার বরং আমরা বলব দুটোই সহিদিশালাম করেছেন কখন এটা করেছেন কখন ওটা করেছেন যারা করেন তারাও একটা সহি আদিশ পালন করছেন যারা করেন না তারাও একটা সহি আদিশ পালন করছেন যারা ঝগড়া করেন এটা ঠিক না ওইটা ঠিক তারা একটা বেদাতে লিপ্ত আছে। আলেমরা কি জাতির উন্নতির জন্য কোন ভূমিকা রেখেছে মাসা আল্লাহ মাসা আল্লাহ খুব ভালো প্রশ্ন আপনারা জানেন আমাদের বড় বড় মন্ত্রী মিনিস্টাররা বলছেন যে আলেমদের রাখছে কারা ভূমিকা রাখছে ডাক্তার ইঞ্জিনিয়ার টেকনোলজিস্টরা তো ভালো কথা খুব ভালো করে শোনেন জাপান নাম শুনেছেন নাম শুনেননি উন্নত দেশ না অনুন্নত দেশ উন্নত দেশ জাপানের ভৌগোলিক সীমা রেখা আমাদের মতোই মানুষ পার্থক্য হল জাপানের অধিকাংশ মানে পাহাড় পর্বত আর কৃষি ভূমিকম্প কিন্তু আমাদের ফসলের বীজগুলো কোন দেশ থেকে আসে কৃষিতে উন্নত কারা শিল্পে উন্নত কারা কলকারখানা বেশি কোথায় কারি কোন দেশতে বেশি আছে কম্পিউটার টেকনোলজি সব কোন দেশে বেশি আমেরিকার সাথে ভৌগোলিক আরেকটা আছে উনিশশো সালে আমাদের এই দেশটা ছিল সমৃদ্ধ আর হিরোসিমায় বোমা ফেলার পরে দ্বিতীয় বিশ্বদু পরে জাপান কি ছিল ফকিরের পরও তস্য ফির কিচ্ছু ছিল সেই দেশটা এখন বিশ্বের বড় আর আমরা সবচেয়ে নিচে গরিবদের একটা এটার জন্য রোগ বের করেন বলেন তো এটার জন্য সবচেয়ে বড় দায়ী কে আলম তাই না এটা বের করেন না আমি বের করে দিই দুর্নীতি কোন সরকার কোনো দেশ উন্নত করেন অবনত করে না জনগণ করে সরকারকে দুর্নীতিমুক্ত একটা ব্যবস্থা রাখতে হবে যোগ্য লোক চাকরি পাবে দুর্নীতিতে চাকরি হবে না দুর্নীতির শাস্তি হবে যারা বিনিয়োগ করতে চাই তারা স্বচ্ছ বিনিয়োগ পাবে মালপত্র খালা সবকিছু হবে দুর্নীতি নিয়ন্ত্রণ করেন জিরো না আসেন একটা জাতি হয়ে যাবে। কারণ আমি তো আমারটাকে কষ্ট করে বললো খবর শুধু পরিবেশ সরকার একটা নিশ্চিত করতে হবে ঠিক না এই যে দুর্নীতি আমাদের দেশে পুকুর চুরি সাগর চুরি মহাসাগর চুরি এটা নাইনটি পার্সেন্ট আলেমরা করেন ঠিক না এই ডাক্তার ইঞ্জিনিয়ার কবিরাজ বুদ্ধিজীবী হল খুব ভালো করে বোঝে আমু আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই একটা টেকনোলজি ডাক্তারকে তৈরি করতে একটা করতে জনগণের ট্যাক্স কয়েক কোটি টাকা খরচ হয়েছে জনগণের ট্যাক্স এর কয়েক কোটি টাকা খরচ করছে। আর একজন আলেমকে তৈরি করতে জনগণের ট্যাক্স এক টাকাও যায়নি এই গরিব ফকির মিসকিনরা দু এক টাকা করে দিয়ে দিয়ে তাদের স্বেচ্ছা দানে এই আলেমগুলো তৈরি হয়েছে এই করাপশন আমাদের সমাজে কম করে কারা মনে করেন একটা ডিসি করাপশন করে না একটা এসপি করপশন একটা জজ করাপশন করে না এদের কিছু বৈশিষ্ট্য আছে বলুন তো কি কথা বুঝেছেন এই মহাশনের ভিতরে মহাসাগর লুটপাটের ভিতরে যারা নামাজে যায় মসজিদে যায় এই মূল্লা তিন টাকার মূল্যার কথা শুনে অথবা তার পরিবার মূল্য অথবা সে মাদ্রাসায় পড়েছে তাহলে একটা মানুষের মৃত্যুর জন্য দায়ী হলো রক্তক্ষরণ কেউ অপারেশন করছে কেউ কাটছে কেউ ওষুধ দিচ্ছে কিন্তু রক্তকরণ বন্ধ না হলে সে বাঁচছে না আর একজন এসে রক্তকরণটা বন্ধ করে দিল এই মানুষটার জীবন ধারণে সবচেয়ে অবদান রাখলো কে আমাদের সমাজের সবচেয়ে বড় রক্তকরণ হল দুর্নীতি আর আলেমদের ওপর অত্যাচার আলেমরা গরিব আলেমরা নিম্নবিত্ত পরিবার থেকে আসছেন আলেমদের বুলুং করা আলেমদের যে মাদ্রাসায় চাকরি করে সেই মাদ্রাসা জলেমরা কমিটি যে মসজিদে চাকরি করে সেই মসজিদের কমিটিউজ আলেমরা এই অত্যাচারের ভিতরে থেকে যে দুটো ভালো কথা বলা হয় যে মানুষগুলো দুর্নীতিমুক্ত হয় সে মানুষগুলো হয় আলেম পরিবারের নইলে নিজেরা আলেম পড়েছে নইলে কোন আলেমের স্বভাব থেকেছে আর আপনি বলেন আলেমদেরকে সুযোগ দেওয়া হোক সমাজের মানুষদেরকে মর্যুবকদের মসজিদমুখী করেন আমি ১০ থেকে পনেরো বছরের ভিতরে বাংলাদেশ দুর্নীতিমুক্ত একটা উন্নত দেশে পরিণত করবো কোন রাজনীতি লাগবে না কোন রাজনীতি লাগবে না কাজেই আমাদের সমাজের অবদানে এত অবহেলা এত বঞ্চনা এত জুলুম নিপীড়নের পরও কারোর মুখ চেয়ে নয় আলেমরা দুর্নীতির বিরুদ্ধে বলেন ঘুষের বিরুদ্ধে বলেন সুদের বিরুদ্ধে বলেন জুলুমের বিরুদ্ধে বলেন মানবৎপাতা সেবার কথা বলেন শুধু কোরআনের মনের কাজেই বড় আফসোস লাগে এই চোর বলে আমাদের সয়াবিন ফল নামে বাজারে পাওয়া যায় এটাকে খাওয়া যায় জি সয়াবিন মানে এই বাদামের মতো এক ধরনের ফল খাওয়া যায় যুদ্ধে দিলেন তারা শহীদ হবেনের যুদ্ধে এই ধরনের ক্ষেত্রে ইশতেহাদি ভুল দুই উভয় পক্ষ মনে করছে যে আমরা হক এক্ষেত্রে আলীরা নিজেও বলেছেন সাহাবেরা বলেছেন এটা প্রত্যেকেরই শাহাদতের অধিকার তারা ইসলামের দিনের বাস্তবায়নের জন্যই করেছেন ওজর ছাড়া মহিলারা বসে নামাজ পড়তে পারে কিনা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আজকে মহিলাদের ওয়াজ করতে পারলাম না তাদের অনেক কিছু জানার আপনারা জানেন না মহিলারা এবাদত করতে চায় সুযোগ পান না প্রশ্ন করা তারপরও সংক্ষেপ হল নামাজ ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ অজর ছাড়া কোনো মহিলা যদি ফরজ নামাজ বসে পড়ে নামাজ হবে না আর নামাজ আদায় হবে না সুন্নত নকল নামাজ বসে পড়লে অর্ধেক সব হবে কাজে মহিলারা অবশ্যই ফরজ নামাজ দাঁড়িয়ে পড়বেন আর এই উপলক্ষ্যে আরেকটা জরুরি কথা বলি যদিও প্রশ্ন করেননি ফরজ নামাজ এবং নবল নামাজ সুন্নত নামাজ সকল নামাজে মহিলাদের খুব লক্ষ্য করুন কপালের চুল থেকে এই তুতমি পর্যন্ত দুই কানের মধ্যবর্তী এই জায়গাটুকু কবজি পর্যন্ত হাত এই জায়গাটুকু বাঁধে কোনো শরীরের অংশ এখানে কোনই। কানের জুলফি, চুল এই কান কানের পিছনে ঝুলানো চুল হাতে কোথাও যদি নামাজ যদি অন্ধকার করে একাও পড়েন যদি এই সব অঙ্গ এই টুকু আর এই টুকু বাদে বেরিয়ে যায় তাহলে নামাজ ভেঙে যাবে কাজেই শাড়ি পরে যে মহিলারা নামাজ পড়েন খুব সাবধান থাকবেন শাড়ি পরে নামাজ হয় না শাড়ি পরে যত ভালো করেই দেখেন রুকুশে ঘর থেকে খুলে দেয় শাড়ি একেবারেই অনিসলামিক পোশাক মহিলারা সবসময় সালোয়ার কামিজ বড় সালোয়ারকে অন্য পড়বেন অথবা বড় ম্যাক্সিমা বা সায়া উপরে অন্য পড়বেন সবসময় এটা সুন্দর এবং ফরস পোশাক আর নামাজ পড়বেন উপরে সাহায্যের সময় আবার কেউ কেউ জিলবা বা বোরকা পরে নিতেন নামাজটা যেন শরীর সুন্দর হয় যারা শাড়ি পরেই পরবেন অবশ্যই শাড়ির উপরে বড় চাদর বড় হাতাওয়ালা ব্লাউজ পরবেন নইলে নামাজ হয় না কোন টনি সব বেরিয়ে যায় ভাইরা এই আর এই পর্দা কিন্তু শুধু নামাজে না আল্লাহর সামনে আল্লাহ সব জানেন তারপরে এই পর্দা তাহলে বাইরের বেগানা পুরুষদের সামনে কেমন পর্দা করতে হবে এটা আপনারা বুঝতে পারছেন ছেলেদের প্রাপ্তবয়স্ক হওয়ার ক্ষেত্রে ছেলেদের জন্য একটা ব্যবস্থা রেখেছেন বরং যদি এই দোষ না ঘটে তাহলে পরে সে টেনশন করা উচিত এই ছেলেদেরকে আপনারা দূরে সরিয়ে দিয়েছেন তারা তাদের সাবলো হওয়ার কথা মা বাবার কাছে বলতে পারে না কি করে তখন ওই বন্ধুদের দুষ্ট বন্ধুদেরকে গুরু বানাই ছেলে মেয়েদের উন্মত হলে এটা ভালো কথা পনেরো বছরের কম কোন ছেলে যদি স্বপ্ন না হয় কিন্তু নিচে আলকা প্রসঙ্গ দেয় তাহলে কি প্রাপ্ত বয়স্কে হবে জি হবে এটা ওলামাদের বিভিন্ন কথা আছে হবে ইনশাআল্লাহ কোরআন শূন্য অনুযায়ী আমল করলে মাঝাবের প্রয়োজনীয়তা আছে কি কোরআনটা কি করে আপনি হয় কোরআন পুরো পড়েছেন পুরো বুঝেছেন সুননাত পুরো অর্থাৎ অন্তত পঞ্চাশ হাজার ষাট হাদিস আপনি সব পড়ে ফেলেছেন তাহলে বুঝতে হবে কোরআন পড়েছেন তা না হলে আপনি কি করে কোরআন শুননা সব বুঝলেন এক্ষেত্রে সব ক্ষেত্রে প্রান্তিকতা আছে আপনি বললেন একজন বলছে আমি করি না ঠিক আছে বাবা সকালে লাফি শুধু যেমন আমরা হানাবিরা এবং আহাদুমাত্র বলছি নামালের ভিতরে হাত কোন জায়গায় যাবে এটা নিয়ে খুব নিশ্চিত নিচে নাকি বুকের উপরে কিন্তু আত্মায় বড় সময় হাতটা কেমন করে থাকবে এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই একেবারে মাটির ভিতর দিয়ে এরকম আছে কারণ ওই একতলাপে ঝকড়াইতে মশলা গুলো ভালো করে শিখেছেন বাকিগুলো ভালো করে শিখেন তো এই জন্য মাজহাব কোন এবাদত না মাজহাব কোরআন পালনের উপকরণ তবে কোরআনসুন্না বোঝার জন্য আপনাকে কোন না কোন আলেমের সহযোগিতা নিয়েছেন আর ওটা আপনি বলেন আর না বলেছেন এবং এই বিষ ব্যাপারে প্রত্যেকে এমনকি যারা হাদিস পানার দাবি করছেন অনেক বাদ দিচ্ছেন অনেক হাদিস বর্ধন করছেন সহিদকে জহীবান এরকম এটা হানাফিরাও করছেন আলে আদিসরাও করছেন সাফে রাও করছেন আমুলিরাও করছেন কেউ মুক্ত না ঈদের তাকবীরের সয় তকবীর টন্টনে সহি সমানোর জোর করে ঘুরিয়ে ফিরিয়ে হয়তো সহি আবার রফুলাই দিনের হাতিস গুলো সব সহি আমরা আনাফিরা ঘুরিয়ে ফিরিয়ে মাংস বানিয়ে দিলাম এই জিনিসটা ঠিক না কথা হল আলো যদি এটা ইমামরা কেউ নিষেধ করি আমরা দাওয়াত ডিপুতে ইমানা কিদার নাকি সালাত অন্যান্য দাওয়াতের বিষয়বস্তু যাকে দাওয়াত দিচ্ছেন তার উপরে যখন আপনি দাওয়াত দেবেন অবশ্যই তাকে প্রথমে আল্লাহ যেহেতু বলতে হবে অর্থাৎ আল্লাহ যেগুলোকে গুরুত্ব বেশি দিয়েছেন তাওহিদ শিরিক মুক্ত তাওহিদ এর্তেবায় রসুল বেদাত মুক্ত এবং আরকানুল ইসলাম বান্দার হক ওজনে কমনা দেওয়া পিতা হক আদায় করা মানে আল্লাহর যেগুলো মূল ওসি ওইগুলো আমি চেষ্টা করেছি আমার বুঝ অনুযায়ী দাওয়াতের প্রায়োরিটি কি হবে বাকি আপনারা নিজেরা চিন্তা করবেন কোন কোন কারণ ইমান নষ্ট হয়ে যায় মেহরবানি করে বলবেন এটা তো খুব বিস্তারিত ব্যাপার খুবই বিস্তারিত ব্যাপার যেমন আমি একটা দুটোই বলবো আজকের বেশি বলা যাবে না অনেক প্রশ্ন সময় হয়ে গিয়েছে যেমন কেউ যদি মনে করে সকল ধর্মের মানুষই জান্নাতে যাবে এটা যাবে। কেউ যদি মনে করে ইসলামের কোন বিধান সেই যুগে ছিল এখন পালন না করলেও চলবে পালনের যুগ পর্দা এগুলো আগের যুগের জন্য ছিল এখনো দরকার নেই সেও কাফে ইমার নষ্ট হয়ে যাবে কারণ কোরআনের কোনো বিধান যদি কেউ অপছন্দ করে অচল মনে করে যেটা কোরান স্পষ্ট আছে সেটা কুপুরী আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুননার আলোকে জীবন করতে চান প্রফেসর ড খন্দকার আবদুল্লা জাহাঙ্গীর রচিত কোরআনসূন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন করুন। ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়াউস সুনান রাহে বেলায়ত সহ আরও অনেক বই কোরআনসুন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আস্ট জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ একজন সাধারণ মানুষের দিনের উপর দৃঢ় থাকার জন্য কোন সহবত প্রয়োজন আছে কিনা জি আমার রাহে বেলায় বই দয়া করে সহবতের গুরুত্ব এবং এটা খুব বেশি করে বলা আছে সহবত মহাব্বত এগুলো খুবই দরকার ইসতে কামাতের জন্য আপনারা পড়বেন বিস্তারিত আমার দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করেছি আমাদের পক্ষে আলেম হওয়া সম্ভব আলেম না হতে পারে আলেমের মহবত থাকেন দিনের এলেম আসবে আলেম দিয়ে লেখা বই পড়েন কোরআন পড়েন কোরআনের তর্জমা পড়েন তবে নিজেকে মুক্তি মনে করেন না চাকরি শেষে অবসর ভাতার চেক প্রদান করে ওয়ার ভিতরে আসলে সুদের আলাদা সম্ভব নয় অবসর ভাতা ভাতা তো ভাতাই সরকার যেটা দেয় এটা সুদ না তবে এটা পাওয়ার পরে ব্যাংকের রেখে সুদ নেওয়া বেসরকারি প্রতিষ্ঠান দশটায় শুরু হয় চারটায় শেষ হয় কিন্তু দেখা যায় সরকারের আইন রক্ষার তাগিদে নিয়মিত দুইটায় সুদি দিয়ে খাতায় চারটা লেখা হয় এটাতে গুণ হবে মিথ্যা সবসময় গুণা আমরা কোন মিথ্যাকে জাহাজ বলব না ছেলে মালয়েশিয়া বাংলা মোবাইল ফোনের বিয়ে যদি সাক্ষী চিনা যায় কথা বোঝা যায় আলমরা জাহেজ বলেছেন তবে বিয়ে অকালতের মাধ্যমে করবেন ফোনের মাধ্যমে না করা উচিত আমাদের সমাজে প্রচলিত বন্ধকের জন্য করবেন। এক লক্ষ টাকা জয় বন্ধক প্রতি বছর পাঁচ হাজার টাকা করে কেটে নিলে হবে এটা হলে হবে জুমার দিনে আজানের এক ঘন্টা আগে মুসল্লিদের স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্যে টাকা টাকি করা যায় আছে কিনা মসজিদের মেম্বার ব্যবহার করে কোন টাকা টাকি যায়জ নেই তবে মানুষেরা নিজেরা নিজেরা দাওয়াত দেবে চলেন তাড়াতাড়ি ঠিক আছে এটা আমরুবিল মাহরুব মেয়েদের নামাজ এবং ছেলেদের নামাজ উভ একই রকম কিনা সামান্য কিছু পার্থক্য আছে এগুলো খুব জটিল পর্যায়ের নাই এগুলো নিয়ে ঝগড়া করবেন না আরেকদিন ইনশাল্লাহ হবে বর্তমানে শিয়াপন্থীরা হক না না শিয়াপন্থীরা সকল সাহাবিকে কাফের জানে আবু হকর অমর ওসমান ওদের আলানত করে তারা কোরআনকে বিকৃত জানে তারা কবর মাজার চেষ্টা করে আমরা কি করে তাদের হক বলি না করলে সন্তানের বলা অনুরোধ করা কিন্তু কোনো করা যাবে না তাদের কথার অবাধ্য হওয়া যাবে না আসার সময় এক হিন্দু বললেন আমরা নাজাত পাব কি না নাজাদ পাওয়ার জন্য যেকোনো একটা লাইন ধরতে হবে তিনি বেদ পড়ে দেখুক নাজাদ পাওয়ার জন্য কি আছে তবে আমরা জানি বেদ এবং হিন্দুদের ধর্ম পেতে এক মোহাম্মদ আজানে অর্ধেক হলো একামত আর মক্কামদিনে আদানের অর্ধেক একামত দিয়ে থেকে আর আমাদের দেশে আমরা আজান একামত অভিন্ন দিয়ে থেকে। তাহলে আমাদের কোনটা ঠিক হবে আহা আর সমস্যা নেই প্রশ্ন এইটে সৌদি আরবিয়া হয় বোখারির হাদিস আছে এই যে দুইবার করে আমরা পড়ি এটাও সই হাদিস শেখ আলবানি পড়ছেন হাদিস ডবল করে একামত দেওয়া যেটা আদানের মতো একামত দেওয়া এটার ব্যাপারে অনেকগুলো সহিদিশ আছে তার ভিতরে একটাকেই শেখ আলবানি বলছেন এই আদিশটা চূড়ান্ত সহি কাজেই একবার করে একামত দেওয়া দুইবার করে একামত দেওয়া দুটোই সহিদ কিন্তু ওই দুর্ভাগ্য যে মজহাব মানে হানাপিরা একটাকে বাতিল করার চেষ্টা করে আর আলহাদিস বাইরা হাদিস মানার নাম নিয়ে এই সহি আদিশটাকে বাতিল বানানোর চেষ্টা করে ভোট্টার দাম বাংলাদেশ সত্যশ টাকা আর আমি অগ্রিম সিজনে বাকি ক্রয় করি বাইশো টাকায় শত টাকা যাই অগ্রিম ব্যবসা আগে দাম দিয়ে পরে পণ্য নেওয়া বাকি ব্যবসা আগে পণ্য নিয়ে পরে দাম দেয়া দুটোই যাইজ একটু দাম কম হতে পারে কিন্তু শর্ত আছে আলেমদের কাছে জেনে নেবেন অনেক শর্ত আছে বিশ্ববিদ্যালয়ে ঘুষ দিয়ে যদি কেউ ভর্তি আসে লেখাপড়া কষ্ট করে দাঁড়িয়ে গোপ কেমন হবে হবে, গোপ একেবারে মাকরু বলেছেন টাই পড়া যায় টাই পড়া নাজে এটা আমার কাছে জোরালো মত আমার পোশাক বইটা পড়বে ইসলামের দৃষ্টি কোন দিবস পালন করা যায় কোন পর্যায়ের শিরিক কিভাবে পর্যায়ে গুণা হবে দিবস কোন দিবস দিবস পালন করলে খবে কেন দিবস পালন করা নিষেধ করা হয়েছে এখন যেহেতু গাছপালার প্রাণ রয়েছে সেহেতু গাছপালা রাখা যাবে কিনা জি না ওই প্রাণ নিষেধ করা হয়নি সবের প্রাণ আছে পাথরের পাথরে জিকির করে কোরআনে আছে মিলাদ নিয়ে আমাদের মাঝে একটু বুঝিয়ে বলেন মিলাদ বিষয়টা আমার সুনান বইয়ে হয়েছে আপনার যদি একটু কষ্ট করে এই আউস সুনান বইয়ের মিলাদা পড়েন পুরো বইটাই পড়েন তাহলে খুবই ভালো হয় এই বই পড়ার পরে বইয়ের উদ্ধতি দিয়ে প্রশ্ন করেন তাহলে আমি বোধ বোধে বই পড়েছেন আমি আবার বলব বলবেন যে বইয়ের ওইটা বোঝা যায়নি এটা বোঝা গেছে ভুল হয়েছে কিয়ামতের পূর্ব পর্যন্ত উম্মত মুহাম্মাদিকে দাওয়াতের জিম্মাতারি দেওয়া হয়েছে তবে অনুগ্রহ করে বলবেন হ্যাঁ না আমরা দাওয়াত তো দেবই দাওয়াত আমার আল্লাহর পাশে দাওয়াত বইটা পড়বেন কখনো ফরজে আইন আমার বউকে দাওয়াত দেওয়া ছেলেকে দাওয়াত দেওয়া অফিসের আমার অধীনস্থা এটা আমার জন্য ফরজে আইন তাদের ভালো কাজে আদেশ করা খারাপ কাজে নিষেধ করা সমাজে যে কাজটা আমি বললে ঠিক হবে অন্যরা বললে আমি বুঝি যারা পালন করবেন তারা অত্যন্ত অত্যন্ত সব পাবেন কোরআন কোম মুখস্থ হওয়ার কারণে রাখাতে সুরা এক্লাস বহুবার পাওয়া যাবে কিনা নফল নামাজে তাহাজত নামাজে এক রেখাতে এগুলোর তাহায নামাজের ক্ষেত্রে নকল নামাজের ক্ষেত্রে ইমামের পিছনে মুক্তাদির সুরা পাতা পড়া লাগবে কিনা নামাজ জোরে বা আসতে পড়া হোক এরকম আছে কোন নামাজে সুরা পাতায়া লাগবে না এটাও হাদিস আছে আর যারই নামাজে লাগবে না শেরি নামাজে লাগবে এটারও হাদিস আছে সাহাবিদের যুগ থেকেই মতভেদ আছে কিন্তু ঝগড়াটা ছিল না এখন একদল আগুন ঘুরিয়ে দাও অন্য একেবারেই বাতিল হয়ে গেছে কিন্তু ওটা তো জাহারি নামাজের ক্ষেত্রে বলা হয়েছে এটা হাদিস না যাই হোক সাবি তাবিনের কথা এখন কথা হলো এ ব্যাপারে বাড়ির সীমা নেই তবে সত্য কথা হলো যে আমরা সবাই বাড়াবাড়িতে লিখত এটা আমরা বিশ্বাস করি হাদিসের আলোকে জোহর আসর এরকম নামাজে ইমামের পড়া ফাতে পড়াটাই উত্তম কারণ একবার চুপ থাকা হয় এটা হাদিসের আলোকও মাঝাবের আলোকও এবং আমাদের বুজুগদের ভিতরে অনেকে যেমন শেখ শামসুল আখ ফরিদুর রহমাতুল্লাহ আর জাহারি নামাজে পড়বে নাহীত করে গিয়েছেন কার্টুন রং ভূতের নাটক দেখা যাবে কিনা আসলে বিষয়গুলো খুব জটিল এখন কি ভূতের নাটকের ভিতরেও অশ্লীলতা সিরিক আছে আমরা মুসলমানরা এগুলো বর্জন করতে পারলে ভালো আবার শিশু কিশোররা কার্টুন সবাই দেখে মিথ্যা কথা ফাঁকি দেওয়া প্রতারণা করা এই যা আছে সব শেখে কারোর গায়ে পা লাগলে সালাম করা যাবে কিনা পা লাগাটা একটা বেয়া এটার প্রতিকার কি এটা সামাজিকতা সরি বলে আমরা আবার একটু এই একটু হাত বোলানো এগুলো আসলে খুব একটা ভদ্রতার ই না বরং সরি বলাটাই দুঃখিত ভাই করবেন এটা বলাই উচিত ইদানিং কোন মসজিদে ইমামুদবা পাঠের সময় এবং কুদারের পূর্বে মেহরাবের উপরে লাল লাইট জেলে রাখেন এই সংকেত হিসেবে যে লাল লাইট যখন জ্বলবে ততক্ষণ নামাজ পড়া যাবে না অথচ হাতিতে নামাজ রপড়ে বসবে না যদি ইমাম ক্ষুদারত অবস্থায় থাকে এবারে আপনার বক্তব্য জানতে চাই আমার বক্তব্য সহজ এই লাল লাইটের সিস্টেমটা একটা নতুন বেদাত চালু আসছে বিষয়টা মুসলির উপর ছেড়ে দেওয়া উচিত মুসল্লি যদি বিশেষ করে ইমাম সাহেবের আরো সমস্যা আরবি ক্ষুদবার সময়ে না পড়ার বিষয়টা আছে এটা একটা হাদিসের ভিত্তি আছে হাদিসে বলা আছে। খুব বা মন দিয়ে শুনবা কথাও বলবা না সেখানে নামাজ পড়া যাবে না অন্য হাদিসে আসছে একজন ঢুকেছে মসজিদে রসুলাম বলছে নামাজ না পড়ে বসুন নামাজ পড়ে বসু অন্য হাদিসে এমনি আছে যে নামাজ না পড়ে মসজিদে ঢুকে বসবে না কিন্তু আমরা বাংলা বয়ানের সময় আল্লাই লাইট হুজুরের কি মর্যাদা হুজুরের কথা না এটা একটা বাজে কাজ বিষয়টা বরং কোন সময় মসজিদের আল্লাইটের এই পথ রেওয়াজটা চালু করা ঠিক না আজানের দু মিনিট একে ফোর্ড করে লাল লাইট আর সুনত শুরু করবেন না কেন মসজিদে কেউ যদি এক মিনিটে সুনত পড়েনি তো আপনার সমস্যাটা কি কাজেই এই বদরসূমটা একসময় একটা বড় বেদাতে পরিণত হবে এটা আমাদের কোন মা যদি তার এক সন্তানের কথা কর্মে বা কাজ কর্মে কষ্ট তার অন্য কোন সন্তানের কাছে বলে সেটা মায়ের জন্য কিবোধ হবে এবং মায়ের কথার পরিপ্রেক্ষিতে সেই সন্তানটি মায়ের কাছে বললো সেই ভাইয়ের সম্পর্কে তাদের কিবদ হবে কিনা জি কিবদ কিবত আর কথা কোনটে তোর ভাই এই কাজটা কথা আমি খুব কষ্ট পাইছি কোন কিভুত না মানে উনি কথা বলেছেন তার ভাই তে কোন তার কাজে কষ্ট পেয়েছেন তোর এই কাজটা আমি খুব ব্যথা পাইছি গিবত কি তোর খুব খারাপ অন্যায় করেছে আসলে আমি কষ্ট পাইলাম আমি আর না আসলে ওর মনটা খুব খারাপ ও বদমেজাজি ও খারাপ এটা লোক কাজে মা বাবার উচিত গিবোধ না করা কষ্ট পেলে সন্তানকে বলা মাফ করা এটা উচিত না হলে বলা ইব্রাহিসালাম আল্লাহ রুকুম ইসমলসাল্লাম কোরবানি করার আদেশ পানি ইসমামের পরিপর্তেম্বা কোরবানি হল কোরবানি করে ওনারা দুজন ইদুল নামাজ করে আমার প্রশ্ন হলো ইসম ইহাজ কোরবানি শেষ করে নামাজ শেষ করে আমরা আগে ইদুল নামাজ পড়ি তারপর কুরবানি করি ইয়াতি কি আমাদের ইসলামের সঠিক খুব আদায়ী হল মজার প্রশ্ন আমি একটা জিনিস নতুন জানলাম সেটা কি আমরা যা করি একজনের অনুসরণ করে করি তার নাম কি মোহাম্মদ রসল আসসালাম আমরা জামালাতে পাথর মানি কার অনুসরণে সাফামার দৌড়ায় কার অনুসরণে হাজারা অনেক কিছু করেছেন আমাদের অনুসরণ করে শিখিয়েছেন সেটা করি বাকিগুলো কিচ্ছু করি না দ্বিতীয় কথা হলো ইব্রাহিম আলহালাম ইসমাইল আলি ইসলামকে কুরবানি দিতে গেছিলেন কিন্তু তারা ঈদের নামাজ পড়ে আমার ছিল না এটা আসলে সঠিক রে না রসুল হস্ত ঈদ আগে পড়ে কুরবানি করতেন কাজে আমরা ঈদ আগে পড়ে কোরবানি করি এমন তিনি বলেছেন ঈদের আগে যদি কেউ কুরবানি করে কুরবানি হবে না হজর অমর অদালত একটা হাদিস আছে আসমান জমিন ইব্রাহিমের নমরুদ আগুন থেকে মুক্তি অনেক কিছু ঘটনা ওই দিনে ঘটেছে হাদিসটি গ্রহণত কিনা অর্থাৎ দিনে এই এই সব জাল কথা বিশেষ কথা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 কোরআন সুন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ ফাজাইলে গ্রহণযোগ্য আলে অধিকাংশ আলমী বলেছেন তবে শর্ত দিয়েছেন এক নম্বর হল বেশি জয়ীফ হবে না দুই নম্বর হল যে বিষয়টা কোনো জেনারেল রুলে পড়বে নিয়ম ওই সময় এবারত করা এমনি যায় কিছু একটা অতিরিক্ত সব বলা হয়েছে না বিশ্বাসের ভিতরে ঢুকবে না আমি আর একটা শর্ত মনে মনে চিন্তা করি মাঝে মাঝে বলে ফেলি সেটা হলো অবশ্যই ফাজাইলের ক্ষেত্রে জয়ী আমল করা যেতে পারে যখন সই সব আমল শেষ হয়ে যাবে দন পড়ে আসে আমল করিনিখানে সহিদিস নেই সেখানে হাসান পর্যায়ের জয়িফ হাদিস হালকা জয়িফ হাদিস আলেমরা নিয়েছেন বেশি জয়িফ আদিস না যেমন মুরসাল অনেকে নিয়েছেন কেউ কিছুটা দুর্বল হয়তো রাবির স্মৃতিশক্তি দুর্বল নিয়েছেন দুই নম্বর হল এগুলোর ব্যাপারে কিছু একটু লাভ থাকে যেমন এটা জয়ফ হাদিস আবার মান আদাহিম যে আদান দিয়েছে সে কেমন দেবে হাদিসা সমর্থ কিছু দুর্বল কিন্তু ফোকাহারা এটা গ্রহণ করেছেন যে আদান দেবে তার জন্য কেমন দিয়ে আলোচনা আছে ওটা করে নেবেন জিহাদ কখন ফরজ হয় জিহাদ কখন জায়জ হয় এটা হলো প্রথম প্রশ্ন জিহাদ বৈধ হওয়ার জন্য নামাজ কখন বৈধ হয় যখন নামাজের হাঁকড় মাতৃত্ব হবে না যখন সূর্য উদয় সূর্য অস্ত সূর্য মাথার উপরে থাকবে না থাকবে ইত্যাদি এরপর হলো কখন ফরচ হয় জিহাদ বৈধ হওয়ার জন্য জাহেজ হওয়ার জন্য শর্ত হলো রাষ্ট্রপ্রধান ইন্নামাল ইমামু জুল্লাতুন আলম ইন্দুনি রাষ্ট্রপ্রধান থাকবে তার অর্ডার থাকবে তার নেতৃত্বে তার অর্ডারে তার হাই কমান্ডে জিহাদ চলবে দুই নম্বর হলো জিহাদ হবে অস্ত্রধারী ভিতরে বিরুদ্ধে অথবা রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে যারা তোমাদের সাথে লড়াই করছে তাদের সাথে এই জন্য রাষ্ট্রপ্রধান রাষ্ট্রীয় নেতৃত্বের বাইরে কোনো কেতালের জিহাদ হয় না যখন রাষ্ট্র নির্দেশ দেয় তখন এটা ফরজ হয় কিন্তু ফরজে আইন হয় না কিছু লেখা করলে বাকি থাকে না সবটা পাবেন আর যারা জেহাদ করেছে তারা সমান না যারা জেহাদ করেছে এটা বেশি সব পাবে যারা জেহাদ করেনি ওজোর ছাড়াই তারাও আল্লাহর কাছে সব পাবে তাদের ইমান না তবে যদি কোনো দেশ আক্রান্ত হয় রাষ্ট্রপ্রধান নির্দেশ দেন সবাই যার হয়ে যায় গুণা হয় আর মেয়েরা যদি ছেলেদের দিকে গুণা হয় কিনা যদি হয়ে থাকে তাহলে ওয়েস ব্যক্তির ভিডিও মেয়েরা দেখে গুণা হবে কিনা জি এটা নিয়ে ফুকাহারা অনেক লিখেছেন যে আমাদের আনাফি ফেকার সব মেয়েরা ছেলেদের নাভি থেকে হাঁটু পর্যন্ত যা দেখা হারাম তা ঢাকা ফরস আর যা খোলা যায় তা দেখা দেয় যদি কোনো যাইজ জিনিস দেখে কারো খারাপ চিন্তা হয় তাহলে তিনি চক্ষু সংযত করবেন রসুল্লাহাম মহিলা সাহাবিরা দেখতেন সাহেকরা অমর আধার জন্য ওয়াশ করছেন তার মসজিদে উঠে এক মহিলা আপত্তি করছেন এগুলো আমরা এজন্য মেয়েদের মেয়েদের ফরজ কাজেই কিছু দেখলে এটা আরাম হবে না জায়গা হবে কিন্তু যেটা খোলা জাহেজ রাখা হয়েছে সেটা দেখা মূলত জাহাজ আল্লাহ কালো বলে বাদে রঙিন বোরকা পরা যাবে কিনা জি জি রঙিন বোরকা অবশ্যই পরা যাবে আল্লাহ রসুল সাহেব মেয়েদের জন্য সব রং বৈধ করেছেন মেয়েদের জন্য রঙ বৈধ আর ছেলেদের জন্য খুশবু বৈধ কাজে মেয়েরা রঙিন রঙিন করতে পারে তবে এমন রঙ না হয় বেশি আকর্ষণীয় উদ্ভট সমাজের কেউ পড়ে না ছেলেদের ছোট হাতার জামা পরে নামাজ পড়া যাবে কাঁধ ঢেকতে রসুল্লাহ আদেশ দিয়েছেন কিন্তু কোনোই ঢেকতে কোনো আদেশ দেননি আপনারা জানেন হজ তো দেখেছেন আপনারা হাজিরাতে এরাম পরে এটাকে থাকে না কোনোলা থাকে রসুল্লা মদিনা শরীফেও হজ ছাড়াও সময় এই নামাজ পড়তেন তার বগল দেখা যেত নিশ্চয় নামাজ মাখরু হত হ্যাঁ কাজেই যারা বলেন কোন না দেখলে নামাজ মাখরু হবে ঠিক বলেন না হাতা গুটা নৌমাখ অর্থাৎ লম্বা হাতা গুটিয়ে গুটিয়ে শুধু একটু গুটা নৌমাখু এটা আল্লাহর সামনে দাঁড়ানো আদবের পরিপন্থী কিন্তু কাঁধ ঢাকাটা এটা রসর আদেশ করেছেন না ডাকলে মাক্র হবে কিন্তু কোনায় তকবীর করবে কিনা জি জি এটা একটা বড় ভুল আল্লাহ আকবারের তকবির প্রথমটা না তো নামাজি হবে না মুক্তাদির জন্য তকবির বলা তাকবিরের তারিমা ফরজ জন্য তাকবির গুলো না বললে গুণা হবে নামাজের ক্ষতি হবে তাকবির তারা না বললে নামাজ হবে না জানা যেন না বলে না। আমরা জানি মুসলিম রাষ্ট্রে আলিম খলিফা হয় একজন তাহলে হোসাইনের মত একটি জনপদের জন্য কি করে খলিফা হতে পারলেন না উনি পুরো মুসলিম বিশ্বের খেলাপদের জন্যই তিনি গিয়েছিলেন আর মুসলিম বিশ্বে একজনই খলিফা হবে এটা আপনি জানলেন কোরআনের কোন আয়াত দিয়ে আদেশ কোন আদেশ দিয়ে কোন কোরআনে নেই তো একজনই হইতে হবে কোন আদেশেও নেই যে একজনই হইতে হবে এই সেই সময় তারা তাৎক্ষণিক ইশতেহাত করেছেন কিছু মানুষ মানুষের কাছে বায়াত তারা বলেছেন আমরাই হক কিছু মানুষ বলেছেন যে আমরা হুসাইন হাতে ব্যয়াতে আমরাই এখন আমাদের অধিকার এই ধরনের ক্ষেত্র হতে পারে ইশতেহাত হতে পারে নামাজে একামত একবার করে দেওয়া সন্ন্যতসম্মত কিনা জি সহিদে আসে দুইবারও সহিদিশে আছে। দুটো জিনিস একটা জিনিস আপনার দৃষ্টি আকর্ষণ করব নিয়েছিল সেটা হলো আমরা ঈশান নামাজের সাথে সুন্নত বেতের সব পড়ে ফেলি এটা কোন দোষ নেই তবে ঈশান নামাজ সুন্নত পড়বে আর বেতেরটা পড়বেন সবচেয়ে উত্তম হল শেষ সাথে দাহাজতে উঠে না পারলে ঘুমানোর আগে ঠিক যখন ঘুমাতে যাবেন ঘুমানোর আগে অজু করে দুই চার রাখার কে লাইল পড়ে বেতের পড়বে পারলে দু পাঁচ মিনিট তসমি তহল করে দরুদ পড়ে আল্লাহর কাছে বলেছেন রসল আসাল্লাম বলছেন একজন ফেরেশ তাকে আল্লাহ পাঠিয়ে দেবেন তার বিছানায় শুয়ে থাকবে সারা রাত ওই ব্যক্তি ঘুমিয়ে নড়াচড়া করবে আর ওই ফেরেস দোয়া করবে তিন নম্বর কেউ যদি অজু অবস্থায় ঘুমিয়ে পড়ে রাত্রে গম ভাঙে শুয়েশে দোয়া করলে আল্লাহ করে নামাজ পড়লেন ভালো হয় আল্লাহ আলম আল্লাহ আলহা সাহাবিয়া দোয়াটা পড়ব মাজলিস রসুল্লাহ দোয়া পড়তেন অর্থ আপনাদের আগেও বলেছি আল্লাহর কাছে মমে আহ তো হবু নাম সুমিন আলহাম না আল্লাহম মুবাহ দু রা হম ولا ربنا علمنا ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا وصلى الله على محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب الله